السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن أول أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وواعدنا موسى ثلاثين ليلة واتممناها بعشر فتم ميقات ربه فتم ميقات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي واصلح وَلا تتبع سبيل المسرين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجل ربه للجبل جعله دكا وخر موسى سيقا فلما أفاق قال سبحانك তুব টু ইসা আইসরাতামের কিসা কোরআনুল করিমে সবচাইতে দীর্ঘ লম্বা এবং অধিক উল্লেখ হয়েছে ইতিপূর্বে আমরা তিনটি পর্ব আলোচনা করেছি আজকে চতুর্থ পর্ব ফেরাউন এবং তার সদলবল ডুবে হালাক হয়ে গেল ধ্বংস হয়ে গেল বন ইসরা পেয়ে গেল সালাম প্রথম যে তার কাজ ছিল ফিরাউনকে দাওয়াত করা সেই কাজ তিনি আদা করেছেন ফেরাউন তা গ্রহণ না করে প্রত্যাখ্যান করেছে এবং জাদুর প্রতিযোগিতা দিয়ে নিজে বিজয়ী হইতে চেয়েছে কিন্তু যাদুঘর রায় প্রথম ইমান এনে ফেরাওয়ধাপ ধ্বংস এগিয়েই বসেছে এরপরে মুসা ইসলাতামের যে কাজ ছিল বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে তাদের যে বাসস্থান জন্মস্থান সেখানে তাদেরকে নিয়ে হিজরত করা কারণ ইউসুফ আলাহিস্লাালাম যখন মিশরের বালশা হয়েছিলেন তখন তার বাবা মা এবং ভাই সবাইকে নিয়ে চলে এসেছিলেন কোথায় মিশরে আসল এদের জন্মভূমি হচ্ছে কোথায় শাম বা ফিলিস্তিন মুসা আলাহসাল্লা তুয়সালামের বনিসদেরকে নিয়ে মিশর ছেড়ে এবার সাগর পার হয়ে চলে আসলেন সাইনা মরুভূমিতে এখানে আমরা আগো বলেছি যে মুসা আলাইস্লা তাল্লাম এমন এক জাতির কাছে এমন এম এক রাজার কাছে এমন এক তাগুতের কাছে তাকে নবী করিরা শুরু করে আল্লাহ পাঠিয়েছিলেন সেই যুগের সবচাইতে বড়ো তাগত সবচাইতে বড় যে খোদাই নিজে দাবি করেছিল আনা রব্ব কুমুল আহ এবং সবচেয়ে বড় অহংকারী জালেম আর বন ইসরায়েল এমন একটা জাতি যে কেবতিরা ফেরাওয়ার এবং তার জাতি এদেরকে এমনভাবে নির্যাতন নিষ্পেষণ এবং নিপীড়ন শিক্ষা থেকে মাহরুম কৃষ্টিকালচার থেকে মাহরুম এদের কোনো লেখাপড়া নাই। এদের কোনো মান মর্যাদা নেই যত নিম্ন মানের এবং যত জুলমান নাই যার ফলে এদের মানবিক শক্তি এদের দৈহিক শক্তি এদের মনোবল এরা মানুষের গোলামি করতে করতে আল্লাহর গোলামি বলেই গিয়েছে এবং তাদের মালিকদের সঙ্গে যেহেতু মেসরে তারা মূর্তি পূজা করত আর এই বিভিন্ন ধরনের মূর্তি পূজায় তারা অভ্যস্ত হয়ে গেছিল সময় দেখবেন আর না সো আলাদিনে মুলুক হিম একটা কথা আছে নাস আলা মলু কিম মানুষ তাদের দেশের রাজার ধর্ম মানে দেখবেন যেই দেশে যেমন শাসক জনগণের মানসিকতা অনেকটাই তেমন কি বলেন আমাদের দেশের দিকে দেখেন দেখি কি অবস্থা আমাদের দেশের লোকজনের হাও খাও এবং মানসিকতা কথাবার্তা মন্তব্য লেনদেন আচার অনুষ্ঠান আমাদের দেশ যারা চালায় এদের সঙ্গে জনগণের মিল হয়েছে সব দিক থেকে একটা পতিত জাতিকে শুধরানো একে উঠানো বড় কঠিন মুসা কেবল মাত্র তাদের চোখের সামনে কয়েকদিন আগে দেখল যে জাদুর এক পরিদর্শনীতে আল্লাহর মজেজা মনীষীরা নিজের চোখে দেখল যে কিভাবে ফেরাউনের সমস্ত গেল তারা হার মেনে গেল তারা পরাজয় হলেন চোখের সামনে দেখল ফেরাউন এবং তার সৈন্যরা কিভাবে ডুবে হালাক হয়ে গেল এবার বাইতুল মগদ্সের দিকে যাচ্ছে মৌসা আলাইসাতসাল্লাম হায়ুন আলাইসাল্লাম তাদেরকে নিয়ে প্রতিমধ্যে দেখে मानुषरा मूर्ति पुजा कर दीक्षा भलो मंदिर अल्लाहर इबादत हाउन बुझाते कठिन विपद ना जाहूर्ल्लावक्ल आल्ला इबादत करवे की আমাদের জন্য একটা মূর্তি বানাই দেন আমরা ওরা যেমন মূর্তি মূর্তির করছে আমরা এই মূর্তি করি। হয়ে গেছে। অনেক মানুষ এখানে সৌদি আরবে থাকে মোটামুটি দেখে বুঝে সবকিছু দেশে গেলে আবার যে সেই ঠিকই মিলাদ মাহফিল করে বাড়িতে কুলখানি করে বাপের মারা খায় অমুকের অমুকে যাই বেদাত করে নামাজ তামাজের সবকিছু মানে আমাদের দেশের হুজুরদের নিয়ম আবারও গেছে। সত্তর বছরের রাম বের হতে চাই না এক দুই দিনের দু চার পাঁচ বছরে আমি এয়ারপোর্টে দেখি অনেক মহিলারা করে যখন বিমান মানে ভিতরে ঢুকে যায় বোরগা টোরকা খুলে ব্যাগের মধ্যে ঢুকে নেই তার সৌন্দর্য প্রদর্শন শুরু করে কারণ মানুষের ভিতরে যখন ভিতরে যখন একটা ইমান না থাকবে বাহ্যিকভাবে তাকে ক্ষিকের ব্যাপার এটা কারণ ভিতরে মুসাতাল্লাম তাদেরকে বললেন তোমরা এখনই ভুলে গেলে তোমাদের এই আল্লাহর নিয়ামতের কথা কিছুক্ষণ আগেই তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমীর নাজার দিলেন দুস্মন থেকে সামনে তোমাদের সাগর পিছনে দুশ্মন আল্লাহ রব্বুল কিভাবে তোমাদেরকে নাজার দিল তোমাদের মতো জাহেল তোমাদের মতো নাদান। তোমাদের মতো অজ্ঞ মূর্খ জাতি আর কেউ আছে মূর্সা আসাতালাম এবার যাই হোক বুঝালেন তারা বুঝতে পারল যে এটা ভুল হয়েছে কিন্তু মানুষের যখন একটা ক্যারেক্টারে পরিণত হয় অভ্যাসে পরিণত হয় কোনো জিনিস এটাকে শুদ্ধানো বড় কঠিন মানুষের যখন কোনো একটা জিনিস অভ্যাস হয়ে যায় একটা মানুষের যখন আদত হয়ে যায় বেদাত করা আদত হয়ে গেছে মাজারে দৌড়ানো আদত হয়ে গেছে বহু ধর্মের নামে দুনিয়ার নামে বিড়ি খাওয়া আদত হয়ে গেছে মানুষ ছাড়তে পারে না সিগারেট খাওয়া আদত হয়ে গেছে ছাড়তে পারে না অভ্যাস হয়ে গেছে এই কতিত জাতিটা এতই এরা জঘন্য যেখানে দুইজন রসুল তাদেরকে গাইড করতেছেন সেই মুহূর্তে বলছে আমাদের জন্য একটা মূর্তি বানাই দেন ওদের যেমন মূর্তি দেবাদত করে নজরুল্লাহ মুর্সা আলাই এবার তাদেরকে বুঝালেন তারা বুঝতে পারলে এটা ভুল হয়েছে যাই হোক এরপরে মুরসা আলাইস্লা সাল্লাম ভাবলেন এই জাতি এই প্রতিটা জাতিকে সুদ্ধারণের জন্য অবশ্য ঐ সেবাণী দরকার অবশ্যই যিনি এদের সৃষ্টিকর্তা মহানব্বুল আলমিন তার পক্ষ থেকে এদের জন্য নিয়ম নীতিমালা বিধান দরকার তাই আল্লাহ রব আলমিনের কাছে তিনি দরখাস্ত করলেন এদেরকে কিভাবে আমি দাওয়াত করব কি আমল করবে কি করলে তুমি খুশি হবে কি করলে নারাজ হবে ইত্যাদি বিস্তারিত এর আমার কিতাব দাও আল্লাহ রবাহ আলমিন মূস আলসালামের সঙ্গে ওয়াদা করলেন। করলেনা বলেন মূসা ঠিক আছে কিতাব দেওয়া হবে তুমি তুর পাহাড়ে চলে আস এবং রোজা রাখো এবং আমার সঙ্গে কথা বলো এবং প্রস্তুতি গ্রহণ করো এই আসমানি কিতাবকে বহন করার জন্য এটাকে ধারণ করার জন্য মনস আলাই সালাম তিরিশ দিন রোজা রাখলেন কোনো কোনো বর্ণায় আছে তিরিশ দিনের পরে উনি নাকি মেস্বাক করছিলেন এরপরে আল্লাহ রহমান বললেন না আরও দিন ওয়াতমাম না হবে আশরিন আরো দশ দিন আল্লাহ রবাহ মুসাকে এই সময় মুসা আলাইাতুসালাম আল্লাহ রব্বুল্লা আলমিনের অতি নিকটে এবার মুসা আসলাতাম অসম্ভব জিনিস আল্লাহর কাছে চেয়ে বসলেন স্বাভাবিক মানুষ মানুষকে ভালোবাসলে অস্বাভাবিক জিনিস চাই না চাই না তো যেখানে আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ দ্বারা সবকিছু হওয়া সম্ভব মুসল আসলাতাম দেখলেন মহান রব্বুল্লাহ আলমিন চল্লিশ দিন ধরে তার সঙ্গে কথাবার্তা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে اسماني كتاب ديبين موسى عليه الصلاة والسلام الله كي بولين ولمما جاء موسى لمي قاتنا وكلمه ربه قال رب أرني أندر إليك موسى عليه الصلاة والسلام تراغي جيتا كنتونا جتيني جاكونا تور پاها ري گلين حرون عليه الصلاة والسلام كي بني سرائل دير دخشونا دعوات ايبوان تعاليم ايضا شكا دي خرجونا دعيتو دي মুসায়েসাতাম আল্লাহকে বললেন কয়লা রব্যী আন্দর ই ভাবলেন আল্লাহর সঙ্গে তো কথা হচ্ছে আল্লাহকে দেখা দরকার যার গভীর সম্পর্ক হয় যাকে গভীরভাবে ভালোবাসে কথা দিয়েই তৃপ্তি হয় না মানুষের স্বভাব তাই মুসা এসালাম আল্লাহর কাছে চেয়ে বসেন আল্লাহ তোমার আমি দেখতে চাই কয়লাংর আল্লাহ বললেন মুসানা আমারে দেখতে পাবে না এই দুনিয়াতে আমাকে কেউ দেখা সম্ভব না আমারে না এই পাহাড়ের দিকে দেখো যদি পাহাড়টা তার আসল অবস্থায় অবস্থান করে তাহলে দেখো পাহাড়ের দিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সহত্তরটা হালিসা আছে নূরের পর্দার মাঝে আল্লাহ রাহামিন থাকেন আল্লাহ রাহামিন তার নূরের তাজাল্লি ওই পাহাড়ের দিকে একটা পর্দা খুলে দিলে তার নূরটা বিকশিত হয়ে গিয়ে কোথায় কিরণটা তার আলোটা গিয়ে পড়লো কোথায় পাহাড়ে ফালাম্মা তাজাল্লা রব্বুল ইল আল্লাহর এই নূরের ছাটা বা আলোক ছটা যখন ওই পাহাড়ের উপরে গিয়ে পড়ছে পাহাড়টা চূন্য বিচ্ছিন্ন একেবারে মাটির সঙ্গে সমান হয়ে গেছে বেহরে মাটির মধ্যে লুটিয়ে পড়ছেন কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনকে এই দুনিয়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব না ক্যামতের মাঠে মমিনরা দেখবেন জান্নাতে আল্লাহ রব্বুল্লাহ আলামিন মমিনদের সবচেয়ে বড় নেয়ামাজ যেটা দান করবে। সেটা হলো কি আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাতিরা যখন আল্লাহ রব্বুল্লাহ আলামিনের সাক্ষাৎ লাভে ধন্য হবে এরপর আল্লাহ বলবেন আর কিছু চাও বলবেন না শুধু এটাই চাই মাত্র আল্লাহ তোমার দিকে আমরা চেয়ে থাকতে চাই আর কিছুই চাই না জান্নাতের কোন সুখ শান্তি চাই না الله أكبر لا تدركوه الأبصر الله رب العالمين كنو چكو بابنا تنهي باب سبقه دكتبان كنو تاكه دنیا يدخل شمببنا فلما فاق قال سبحانك تبتو إليك وان أول المؤمنين ايربالي جغنتار سنسفرياس لو بولن سبحانك الله أمين تمارا ببتو دبارونا كرشي امين بھول كرشي ايه شمبب جنس تمارا كاسي چه ভুল করেছি ইলাইক আমি তোমার কাছে ফিরে এসেছি ক্ষমা চাচ্ছি এবং আমি প্রথম মমিনদের অন্তর্ভুক্ত মোট কথা মুসা আসাতাম এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে এবার রেসালাতের দায়িত্ব এবং তাকে যে কিতাব দিয়ে দিলেন قال يا موسى انني اصفيتك على الناس برسالتي وبكلامي الله بوليه موسى amar ei kotha amar ei risalat diye ei amar poigam diye tomake ami nirbachito korlam fa khudh ma ataituka wa kum minashakirin etake tumi grohon बोर्डर मत बोर्ड तख्त आल्ला के लिखे मुसाइसम के दिए दिले छीहत सब सबधरण विधि विधान लिया सरियत दिए दिलेन मुसाइसम के बल्लन फाखुदा कौआ मजबूत करल एर प्रचार एर दाव এর তালিম এর তর্বিয়ত এর শিক্ষা এর দীক্ষা মজবুত করে দিবে আমর কাওমাকা এবং তোমার জাতিকে নির্দেশ করবে যেন সুন্দরভাবে ভালোভাবে সর্বোত্তম ভাবে একে গ্রহণ করে সাউরি কুমদার আল ফা এবং ফাঁসেক মানে যারা অজিব ফরজ ত্যাগ করে যারা অজিব ফরজ ত্যাগ করবে এই ফাসেকদের। घर क्यों देखो से जी होक अल्लाह रबीर मु साहेसातम के दिए दिले मु साहेसम जो दस दिन आसते देरी करमी एक लोकता स्वर्ण रूपा दिए बाछुर बना गुरु बाछुर কারণ যখন মিশর ছেড়ে বনিস্রানীরা চলে আসেন তখন কিভটিদের ফেরা মাসিরিদের মিশরিদের সোনা দানা এরা নিয়ে যেহেতু এরা কাজকাম করতো ওদের বাড়ি ঘরে ওদের কাছ থেকে ধারে নিত এরা সাজগোজ করার জন্য ব্যবহার করত চলে আসার সময় এটা তো তড়িত ঘড়িত হঠাৎ করে খবর রাত্রে বের হতে হবে এগুলি সব নিয়ে চলে আসে সাগর পার হওয়ার পরে তাদের কাছে যে সোনা জানা রূপা যা ছিল তিনি তো মানুষের হারাম যায় নেই তাই সবাই করলোকে এগুলিকে এক জায়গায় ফেলে দিল সামির বল এক লোক মনে ও স্বর্ণকার বা খোদাই বা শিল্প শিল্পী কাজ করতে পারতো এগুলিকে সবজা এক জায়গায় করে মুসা মোসা সালাম যখন আরো দশ দিন বেড়ে গেল কারণ বলে গেছেন কয়দিনের কথা ত্রিশ দিনের কথা এখন দশ দিন বেড়ে গেছে স্বামীর মাথায় শয়তান এবার কুবুদ্ধি বাছুর একটা বানাই কারণ ফেরাউনরা মিশরীরা বাছুর পূজা করত মূর্তি দেখেন না হিন্দুরা বিভিন্ন ধরনের কি বলে সিংহ বানায় গরু বানায় কি বলে হলমান বানাই হ্যাঁ এইভাবে পূজা শৈতান একই তো উস্তাদ সব দিক স্বর্ণের আর হাওয়া ঢুকলে সামনের দিক থেকে হাওয়াটা বের হলে গরুর মতো চিল্লাই কোন কোন বর্ণায় আছে যে যখন জিব্বিল আমিন আলিস্লা ফেরাউনকে ওই সাগরের মধ্যে না বের জন্য আর এই মজে যা সহযোগিতা করার জন্য এসেছিলেন তখন ওই সামিরি দেখেছিল যেখান দিয়ে জিব্রিল ঘোড়াটা যাচ্ছে যেখান দিয়ে যাচ্ছে সবকিছু জীবন্ত হয়ে যাচ্ছে শুকনো জায়গায় হাঁটলে সেখানে সবজি ইয়া হয়ে যাচ্ছে কি বলে তারুতাজা হয়ে যাচ্ছে সেখানে সুজলা সুফলা হয়ে যাচ্ছে তো ওইখান থেকে এক একমুট মাটি নিয়ে রেখে দিয়েছে এবার যখন বাছুর বানাইছে ওর মধ্যে ওই মাটিতে যখন দিয়েছে তো ওই বাছুরটা তো একটা সোনার উপার ওটা হয়ে গেছে জিন্দা মানে জীবিত বাছুরের মতো এটা একটা একটা তো অলৌকিক ব্যাপার স্বামীর বলল বনিস রাইলদেরকে আরে এই বাছুরটা তোমরা এবাদত করো এটাই তোমাদের খোদা কয়মুসা আমাদেরকে না এখানে রেখে গেছে আল্লাহ ইবাদত করার জন্য জন্যে কয়মুসা ভুলিয়ে গেছে আসলে এটাই তার খোদা মোসা দেখো ওই জন্য আসে না যাই হোক সাধারণ মানুষকে বুঝানো যে কত সহজ আজ দেখেন না বাংলাদেশের মাটিতে শিড় আর বেদাত কিভাবে হয় এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা মানুষের কিভাবে এই যাদের মধ্যে দিনের কোনো জ্ঞান নেই মূর্খ দিন সম্পর্কে একেবারে অনভিজ্ঞ जर धर्म नहीं माथा बैठा नहीं लोकगुली बोकान्न घटना से महिला पुरा गए मारपेटे जन्मग्रहण करवस्था बस आरोप महिला आठ दस जन ओके गोसल दी पानी गए रखे गाए मागते শুনলেন না ইন্ডিয়াতে সাগরের পানি খাইতে লাগলো সব আর কলসি ভরে দিতে লাগলো তো এইভাবে যখন মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে না থাকে যখন মানুষের তৌহির জ্ঞান না থাকে মানুষের যখন ওইসি কোরআন সন্ন্যার বা আসমানির জ্ঞান না থাকে তখন এদের চাইতে অবোধ আমি নিজের চোখে দেখেছি বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় আর্মি অফিসার গিয়ে লুটিয়ে লুটিয়ে কাঁদতেছে পাগলা ল্যাংটা জটবাধার পায়ে ছুয়ে সালাম করে তার ওই গান্দা হাতগুলি তার গায়ে হাতে মুখে নিচ্ছে কেন ওর কি জ্ঞান নেই অনেক বড় ডাক্তার অনেক বড় পণ্ডিত বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল দেখলেন না কিভাবে একজনের মুরিদ হয়ে তার দরবারে তার শয়তানের থানকা থেকে কি করে তো এইভাবে মানুষের যখন আল্লাহর তৌহিদ জ্ঞান না থাকে ঐশী বাণীর সঙ্গে যখন সম্পর্ক না থাকে শয়তান নিয়ে যদি আমরা বিভিন্ন জাতির সির্কের ইতিহাস পড়ি আশ্চর্য ধরনের আশ্চর্য ধরনের ঘটনা कि भाव मानुष के बेकूब बनाए कि मानुष के उल्लू बनाय मानूष के मुसाइसम के अल्लाह रबुल आलमीन तुरपहा खबर दिए दिल्स तुम्हारा जी की बाछुर पूजा शुरू कर चतुर्द नाचते गान गाँव कर मुसाश्लम रागे तौहि तहिदीद के ध्वस कर तहिदीद के মিটিয়ে সিরকের জয়গান চলতেছে মূসাম তৌহিদের জ্ঞান আল্লাহর আল্লাহর সঙ্গে তার ভালোবাসা আল্লাহর দায়িত্ব তার কি করলেন। ওই তখলি মানে বোর্ডগুলি মাটির মধ্যে ফেঁকে দিলেন আর হারুনা ইসলাতামের মাথা এবং দাড়ির মাথার চুলার দাড়ি ধরে আসলেন তান দিয়ে বললেন দিয়ে বললেন আপনাকে আমি রেখে গেছি এদেরকে হেরায়ত দেওয়ার জন্য আপনি থাকা অবস্থায় এরাই কি করেছে বছর পূজা শুরু করেছে দায়িত্ব পালন করেন নাই মোসায়ে সালাম হারুন আহসরাতাম বলেন দেখো মায়ের মায়ের ছেলে ভাই মায়ের কথা বললেন মায়ের পেটের ভাই সরি মায়ের পেটের ভাই আমার দাড়ি আর চুল ধরে টানানো আমাকে ছেড়ে দাও দুশ্মনদের কাছে আমাকে হাসির পাত্র বানায় না আসলে আমি ওদেরকে চেষ্টা করেছি ওরা আমাকে শেষ পর্যন্ত হত্যা করার উপক্রম কিছু মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষই এই বাছুর পূজা শুরু করেছে এবং ওরা বলছে ঠিক আছে মূষা আসুক তারপরে দেখা যাবে আমি তাদের সঙ্গে যদি এই নিয়ে বাছুরটাকে ভেঙে দিতাম বা বেশি জোরা করতাম শক্তি প্রয়োগ করতাম তাহলে হয়তো খুন খারাপই হবে আরও বেশি বিপদ হবে তাই আমি চুপ করে আছি আপনার প্রতীক্ষায় আছে মোসা আলাইসাতাল্লাম রাগী মানুষ ছিলেন শক্ত মানুষ ছিলেন হাবরুন আহসালাতাম তার বিপরীত খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন তাই এরা এদের প্রতি খুব শক্ত করে কঠিন করে যেরকম ওনার স্বভাবগতভাবে পাচ্ছেন না আর একদিকে তাদের তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে যাই হোক মুসা আলাইস্লা সাল্লাম এবার কী করলেন बन सैल दे के बाद भाई दिए बनी सैल दे के बोलें तुम्हरा सबकी शुरू करोब रागान्वित खुब जोरे सब की शुरू कर फिर उन्हें निर्तन छे तुम्हरा सब दास दासी तुम्हारा सन्तान देखे तरा हत्या कर आगे तुम्हारे अल्लाह रबुल आलमीन दुश्मन थे नजार दिए दुस्मन के चोखे सामने हल्ला से ধ্বংস করেছে এরপরেও তোমরা সে আল্লাহর সঙ্গে এই ব্যবহার তারা ভুল বুঝতে পারল মুসা আসাত সালাম বললেন তোমাদের এই ভুলের জন্য তো বা করতে এবং তোবার নিয়ম কী তোবার নিয়ম হল যারা বাছুর পূজা করেছ আর যারা করি যারা বাছুর পূজা করেছো আর যারা করো নেই একে অপরকে হত্যা চালাইতে হবে र्णय आए अल्लाह रब्बार मैं अंधकार देखा देखिए जत मेला ना सर जात्या अंधकार घुटघुटी क्यों का देखे ना तल তাদের আল্লাহ রব্বুল আলমিন তো বা কবুল করলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো বা কবুল করলেন তো বা করার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবার তাদের কাছে যে এবার মুসা সাল্লাহ সালাম স্বামেরির যেই বাছুর পূজা ব্যবস্থা করেছিল বললো তুমি এটা কেন করছো কয় আমি ওই যে জিবিলের পায়ের কিছু ধুলো দিয়ে এটা বানিয়েছি এটা আমার মনের একটা মানে কুপ্রবৃত্তি ছাড়া আর কিছুই না মুসালাম তার উপরে বদে দিলেন বললেন যে তোমাকে কেউ স্পর্শ করবে না তুমি কাউকে স্পর্শ করতে পারবে না এবং এই জন্যে মু সাহেসাল্লাম যখন স্বামীরিকে এই দিয়ে দিলেন স্বামীর তখন পশু জীব সঙ্গে বসবাস করা শুরু করল কোনো মানুষের কাছে গেলে মানুষ স্পর্শ করতে পারবে না আর ও কাউকে স্পর্শ করতে পারবে না বরং কোনো কোনো বর্ণে আছে কেউ যদি স্পর্শ করেছে কোনো কারণে হয়তো আত্মীয়স্বজন বা কোনো কারণে সাথে সাথে তার মারাত্মক জ্বর হয়ে গেছে দুইজনের এইভাবে আল্লাহ রব্ব শাস্তি দিলেন সামেরিকে এই শাস্তির মধ্যেও থেকে গেল মুসায়েসাতাম এবার ওই বাছুরটাকে ভেঙে খান খান করে আগুন দিয়ে জ্বালিয়ে স্বামীর সামনে সাগরের মধ্যে ফিকে দিলেন দেখো তোর খোদার কি অবস্থা এরপরে মুসায়ে এবার তাওরাতের যে লিখিত পাণ্ডুলিপি বা কি বলবেন সেটাকে তখতগুলি বা বোর্ডগুলি এবার সবাইকে দেখে বললেন এটা তোমার আল্লাহ রবেন তোমাদের এর মধ্যে যা আছে इोम मानते तुम्हारे मानते हैं बन इसराइल जो खुले खुले देखें जो माना योग्य है तो मानब नानबो मान ना बार बार मुसास्तम बुझाते लागलें आल्ला नाम कथा एवं इतिम्य जोरा अवस्थान कर এখানে না আছে গাছপালা না আছে বাড়িঘর না আছে কিছু এখানে আল্লাহ রব্বুল আরামিন তাদের জন্য স্পেশাল খানার ব্যবস্থা করেছেন মান এবং সালোয়া মান এক প্রকার মিঠা জাতীয় হালুয়া জাতীয় খাদ্য আর সালোয়া হলো পাখির রোস্ট এটা দৈনিক জান্নার থেকে আসে খানা উপর থেকে এদেরকে অর্ডার করা হল তোমাদের যার যা প্রয়োজন খেয়ে নেবে বাকিটা রেখে দিবে बाकी तुम्हारे स्पर्श कर आगन दिए भाव चले जारा भावलोदी एरा शेष पर्त मूसा सलुआ खेते खेत अरुचि आप पिंज रसुन ओ डाल फुलगला दीते मूसा अल्लास आह यही तुम्हारा उत्तम पर নিম্নতম খানা তোমরা চাচ্ছ যাই হোক এদিকে জান্নাতি খানা আল্লাহ রবাহ আলমিন এত কিছু নিয়ামাতের কথা মুসা আসাত সাল্লাম তাদেরকে বারবার উল্লেখ করলেন দেখো এত কিছু দিয়েছেন তোমরা মানো এই আল্লাহর বিধান মানলে আল্লাহর শরীয়ত মানলে আল্লাহর কিতাব মানলে তোমাদের আরও আল্লাহ রব্ব আলমী আমার দেবেন শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন যখন দেখল না এরা মানে এরা সব সময় যে জাতি নির্যাতিত নিপীড়িত যে জাতি আমাদের বাংলাদেশের কথা আপনারা জানেন কিনা জানি না আপনাদের বয়স কত স্বাধীনতার সময় আমার বয়স পাঁচ ছয় বছর যেটুক দেখেছি আমি এবং স্বাধীনতার আগে পরে আমার যেটুক খেয়াল আছে এবং আমার যে একটু যেটুক খেয়াল আছে তিন বছর বয়সের কথাগুলি আমার কিছু কিছু মনে আছে আমার বয়স যখন তিন বছর সেই সময় কিছু ঘটনা কথা আজও আমার মনে পড়ে তো যাই হোক যখন পাঁচ বছর বছরের মা তখন ভালো বুঝি আমি এবং যা দেখেছি হুবাহা সব মনে আছে কিছুই ভুলি নাই বাংলাদেশ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে মানুষের চারিত্রিক অবক্ষয় আসমান জৈন পার্থক্য বিশেষ করে ধর্মীয় দিক মানসিক দিক চারিত্রিক দিক মানবিক দিক যারা সেই সময় বড় আমরা তো ছোট তারা ভালো করে বলতে পারবেন বুঝেন এবং যতদিন যাচ্ছে তত অথপতনের তলের দিকে যখন একটা জাতি অন্যের নির্যাতন জুলুমি দাসত্ব গোলামি করে মানুষের গোলামি ছেড়ে মানুষের আল্লাহর গোলামি ছেড়ে মানুষের গোলামি করে তখন তাদের কোনো নিজস্ব আর বিবেক বুদ্ধি এদের চিন্তা চেতনা মানবিকতা এবং উন্নত চিন্তাভাবনা এদের আনা আনাবড় কঠিন যাই হোক মোসা আলাইস্লা সাল্লাম এদেরকে বুঝিয়ে কোনোভাবেই এরা রাজি না মানার মতো হলে মানবো না হলে মানবো না আমাদেরকে পড়ে পড়ে আগে শোনান দেখি মানার মতো কিনা আল্লাহ রব্বুল আলামিন আসমানের কি পাহাড় আসমানের তাদের মাথার উপর উঠে দিলেন যে মানবা কিনা বলো যদি বলো না যদি বলো ভোট কি না পাহাড় ছেড়ে দেওয়া হবে তোমাদের প্রতি এবং বললেন তোমার শেষ দায়ী পড়ে বলো মানবা কিনা पहाड़ तुम्हारे धारणा हाँ यार तेजदा कथा दीते ना केपाले ना गाले मध्य सेजदा दिए देखे पर যাই হোক শেষ পর্যন্ত ওরা মেনে নিল আর কি যে হ্যাঁ আমরা মানব এখান থেকে তারা উত্তীর্ণ হল পাহাড় সরে গেল আবার এরা অজুহাত দেখাতে লাগলো কয় এই যে আল্লাহর কালাম আমরা না শোনা পর্যন্ত বিশ্বাস করি না এটা আমাদেরকে শোনাতে হবে যে আল্লাহ নিজে বলে দিবেন যে হ্যাঁ এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়া হলো। ইত্রামিটার দেখছেন তো মুসা আলাইস্লা কি করলেন সত্তর জন মানুষকে নির্বাচন করলেন ঠিক আছে তোমাদের মধ্যে যারা শিক্ষিত ভালো দিনদার পরেশগার এমন তোমরা সত্তর জন মানুষ নির্বাচন করে এদেরকে নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের সঙ্গে মুসা আলহ সাল্লা কি করলেন এই লোকগুলিকে নিয়ে যাবেন ওই একটা কথা ভুলে গেছি পানি নাই পানির ব্যবস্থা করলেন কি পাহাড় পাথর ফাটিয়ে বারোটা ওরা ছিল ইয়াকুবাম বারো সন্তান বারোটা কবিলা বারোটা তারা গোত্র ওইখানে বারোটা ঝর্না করে দেওয়া হল তাদের জন্য মান্না সালোয়া আর আকাশের মধ্যে এই সব কিছুর ব্যবস্থা আল্লাহ রব্রাহী তাদের জন্যে মোসা আলহিসামের মাধ্যমে করলেন কিন্তু এরপরও সে জাতি তারা এই সত্যকে মেনেতে রাজি না এরপরে সত্তর জন মানুষকে কি করা হল এদের জন্য এবার নির্বাচন করে এদেরকে নিয়ে মুসাআসাল চলে গেলেন এবার ওইখানে গিয়ে আল্লাহ রাহমিন মুসা আয়েস্লা সাল্লামের সঙ্গে কথা বললেন তারা সরাসরি শুনতে পাচ্ছে যাহা এটা আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই তোমাদের দেওয়া হয়েছে তাওরাত এটা তোমাদের জন্য বিধান এর মধ্যে তোমাদের জন্য রাহমাত রয়েছে এর মধ্যে তোমাদের জন্য হেদায়ত রয়েছে ওইখানে এখন ওরা বলতে শুরু করল যখন এটা হয়ে গেল শুনল সবাই যে এটা আল্লাহর নিজে সত্যায়ন করে দিলেন ওরাও শুনতে পেল বলল মৌসা না এই শোনা কথা যথেষ্ট না আমরা আল্লাহকে দেখতে চাই আল্লাহ সরাসরি আমরা দেখব তিনি বলবেন আমরা শুনবো এটা শুধু শোনা আমরা না চোখ দিয়ে দেখতেও চাই কাছে। তাদের হৃদায়তের জন্য প্রাণ প্রাণ দিয়ে মন দিয়ে সবকিছু দিয়ে কিভাবে এই লোকগুলি হৃদায়ত পাবে ঠিক আছে যদি আল্লাহ দেখা দিয়েই দেন আর এরা मेनेत पे जा महाब्बत जरूर हिदायतर मोहब्बत हादिया मोहब्बत करी ठीक ना कि एक श्रेणी हजूर आदि मोहब्बते दिन क्या करना से उल्टो पाल्टर मत अन्न विधायतर मत अन्न दिन के ध्वस कर কোরআন সন্নাকে গোপন করার অন্যায় সব ধরনের মানুষের হেদায়তের হিতাকাঙ্ক্ষে আগ্রহী তাদের জীবনের দিয়ে তারা মানুষের হৃদায়তের জন্যে কত কিছুই না করেছেন মুসা আলসালাম তার জাতি বোন ইসরায়েলের হৃদায়তের জন্যে শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইলেন আল্লাহ এরা যখন তারা আল এই যে শুরু করল যে দেখতে চাই লা আল্লাহ মাহাত একেবারে চোখে চোখে যখন না দেখবো তখন পর্যন্ত এই সমস্ত প্রতি মানি না আল্লাহ রবীন্দন রাগান্বিত হয়ে এদের প্রতি বিকট এক আওয়াজ আসমানী আওয়াজ যার ফলে এরা সবাই মরে সাপা এরা সবাই কি হলো মরে এবার শেষ হয়ে গেল মুসাহ সালাতাম তিনিও বেহুশ হয়ে গেলেন এই প্রক্ড প্রকট আওয়াজ শুনে এবার মুসাহ যখন এবার হুস ফিরলাম নো মেন্লা কে হাত মুহালসাল্লাম এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন বলেন আল্লাহ এই লোকগুলি যদি এখন এখানে মরে যায় আর আমি যদি একাই ফিরে যাই আমাকে কি বাকিরা রাখবে বলবো আমাদের লোকজন কি করছো বা করছেন মহাবিপদ আল্লাহ সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন যে আল্লাহ এদেরকে জীবিত করে দাও এই বোকারা এই নির্বোধরা যেটা চেয়েছে অসম্ভব জিনিস তোমাকে দেখতে চেয়েছে অন্যায় করেছে তুমি এদেরকে বিকট আওয়াজ দিয়ে মেরে ফেলেছ এদেরকে জিজ্ঞা করে দাও জীবিত করে দাও বোকারা যা করেছে নির্বোধরা যা করেছে এর জন্য আমাদেরকে ধ্বংস করোনা আল্লাহ রয়ে আবারও কি করলেন তাদেরকে জীবিত করে দিলেন জীবিত করে দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাই হোক মুসা এসালাম এবার ওদেরকে নিয়ে ফিরে আসলেন ফিরে আসলেন আবার फिर आसारे मकदेश टार्गेटान से चलो एरा जो जेते, जेते बतुल मकदेस যখন ইউসুফ আলাইস্লা সাল্লাম তার বাবা এবং তার ভাইদের মাকে যখন মিশরে নিয়ে চলে গেছিলেন তখন এই বাইতুল মাদেসের আমালিকা একটা জাতি এরা এখানে প্রভুত্ব বিস্তার করে এবং এরা খুব দুগ্ধশীল এবং খুব শক্তিশালী সৌর্যে বীর্য কঠিন কমান জব্বারিন শক্ত জাতি যুদ্ধে এরা পারদর্শী মৌসা আসাল্লা সাল্লাম বললেন যে তোমরা বাইতুল মাগদেশে প্রবেশ করো ওদের সঙ্গে জাহাদ করতে হবে বলল না কারণ এরা দাসত্বাসত্ব করে মানুষের দাসত্ব করে এদের মনে কোনো তাদের সঙ্গে কোনওরাত আছে আছে আছে না এরা আবার করল কি কয় না আমরা বাইতুল মার্কশ যাবো না আবার আমরা মিশরে ফিরে যাব। আমাদের যে বাড়িঘর ভাঙা ফুটা যা আছে ওইখানে আমরা যাব এরা সকালবেলা রাস্তা চলা শুরু করে কোথায় যাবে মিশরে মাত্র দশ মাইলের একটা ময়দান সারাদিন এখানে ঘুরে ক্লান্ত হয়ে শুয়ে যায় সকালবেলা মনে করে আমরা সকালবেলা বাকি টুক রাস্তা পাড়িয়ে দেবো ঘুরে ফিরে দাঁড়িয়ে যেখান থেকে শুরু করেছিল সকালবেলা আবার যখন ঘুম থেকে উঠে দেখে ওইখানেই ওরা ৪০ বছর আল্লাহ রব্রা আর এক আজাব দিলেন তাদেরকে কি আজাব চল্লিশ বছর ধরে ওই তিহের ময়দানের না হে আল্লাহ রাসুল মুসা কালিমুল্লাহ ঠিক আছে চলুন আল্লাহ যেখানে আমাদেরকে যেতে বলছেন ওখানে যাই এইভাবে মুসা সালাম এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন মানসিক অর্থনৈতিক সামাজিক শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার সবদিক থেকে এরা এমনভাবে একেবারে পৌঁছে গিয়েছিল এমন একটা জাতিকে উঠানো যে কত কঠিন হেরায়ত দেওয়া কত কঠিন মোসা আলসালাম বারবার তাদের সঙ্গে আল্লাহর নামাত রাজির কথা স্মরণ করলো তারা সেটাকে বুঝতে রাজি না ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা সামনে সপ্তাহে আমরা পূর্ণ করব ইনশাআল্লাহ বা হয়তো আরও দুইটা আমাদের আলোচনা পর্ব হতে পারে আল্লাহ রব আলামিন আমরা মুসা মুসাশালামের যে ঘটনা কোরআন ও সন্ন্যান আলোকে বর্ণনা করছিলাম বাকিটা পূর্ণ করার জন্য তফিক দান করেন এবং এ থেকে আমাদের শিক্ষণিকী সবচেয়ে বড় হল এই ঘটনা থেকে আমাদের জন্যে আমাদের এই বাস্তব জীবনের জন্য। কারণ কোরআনে যে ঘটনা এসেছে অবশ্যই আমাদের জন্য প্রতিটি মানুষের জন্যে বর্তমানে অতীতে আর ভবিষ্যতে সবার জন্য অবশ্য শিক্ষণীয় রয়েছে আর সেটাই আমাদের মূল উদ্দেশ্য এই কিসা বর্ণনা করার জন্য করা থেকে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সে পর্যন্ত সুস্থ রাখুক আমাদেরকে দীর্ঘায়ু রাখুক আমাদেরকে ভালো রাখুক আমিন আকুলকাউলি হাজাফর আলী আলকুম আলী সালম প্রস্তাব করুক ওসালাম নবীলা হাম্মাদ আলি ওয়াসাবি আজমাইন আসসালামিক্লা বাক رسول الله على آله وآصحابه ومن والعما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين موسى عليه الصلاة والسلام أمرا دهارا কেসা কোরআনের আলোকে বর্ণনা করতেছিলাম কোরআনার আলোকে ইতিপূর্বে আমাদের চারটি পর্ব আলোচনা হয়েছে আজকে মুসা আলহাতামের আরো বাকি যে ঘটনা কোরআনুল করিমে এবং হাদিসে এসেছে সে আলোকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজকে সম্ভব যদি না হয় শেষ করা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা মুসা সালামের কেসা থেকে শিক্ষণীয় কি সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মুস্তার ইসলাতাম আমরা বলছিলাম যে বন ইসরাকে হেদায়তার জন্য আল্লাহ ফেরাউনের নির্যাতন নিষ্পোষণ থেকে তাদেরকে নাজার দিয়ে তাদের চোখের সামনে দুশ্মনকে হালাক করলেন তারা লাঠির মজেজা এবং সাইনা মরুভূমিতে আল্লাহ রব আলমিন তাদের জন্যে মেঘ দিনের বেলা যখন রৌদ্দ থাকে তাদের জন্যে মেঘ মেঘের ছায়া করে দেন খাওয়ার ব্যবস্থা করলেন জান্নাতি খাদ্য মান্না এবং সালোয়া পানির ব্যবস্থা করলেন আল্লাহ রব আলমিন মুসা আলসাল্লা সাল্লাম পাথরের মধ্যে আঘাত করলেন বারোটা ঝর্ণা বয়ে গেল বারোটা গোত্রের জন্য বারোটা পানির ব্যবস্থা হয়ে গেল এত কিছু সুযোগ সুবিধা এরপরে মুসা আস্লা সাল্সাল্লাম এবং হারুন আলহিসাম দুইজনের তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য তাওরাতকে এদের হেদায়েত দেওয়ার জন্য যত প্রকার চেষ্টা সবকিছুই করলেন প্রথমত তারা বলল যে এটা যে আল্লাহর বাণী তো এর প্রমাণ কি আল্লাহ যদি আমাদেরকে না বলে আমরা নিজ কানে না শুনি তাহলে আমরা মানি না তো ঠিক আছে এদের সত্যজন মানুষকে নির্বাচন করা হলো যারা এদের বড় বড় নেতা মানে এদের গোত্রপতি যারা শিক্ষিত ওদের মধ্যে যারা ভালো যারা এরা ওখানে গিয়ে তাওরাত ওরা কি বলে টুর পাহাড়ে গিয়ে এরা শেষ পর্যন্ত করল কি বলল যে শুনলাম বটে কিন্তু না দেখলে আল্লাহকে আমরা মানব না আমরা যদি নিজ কানে না শুনি তাহলে আমরা নিজ কানে শুনেছি এবার দেখবো আল্লাহকে আল্লাহ রব্বুল্লা আলামীর রাঘান্বিত হয়ে তাদের প্রতি এক বিকট আওয়াজ দিলেন এবং তারা সবাই বহুশয়ে বরং যেটা আদিস আছে মরিয়ে শেষ মুসা আলাহাত সাল্লাম প্রথম হুশফিরা আল্লাহকে বললেন আল্লাহ যদি এরা এই বোকারা যা ভুল করেছে এই জন্য আমাদেরকে ধ্বংস করে দিও না যাই হোক আল্লাহ রব্বুর আরামিন তাদেরকে আবার জীবন ফিরে দিলেন এরা ফিরে আসলো। এরপরে তাওরাতিন তাওরাতের যে সমস্ত হেদায়তের বাণী এদেরকে বলল যে তোমরা এগুলিকে মানো বলল যে আমাদেরকে দিন আমরা পড়ে দেখি যেটা মানার মতো মানব যেটা মানার মতো মানব না এই জাতি বড় কঠিন জাতি ছিল প্রত্যেকটি ব্যাপারে প্রশ্নের উপরে প্রশ্ন এবং বেয়াদবির উপরে বেয়াদবী নবীর সঙ্গে রসুলের সঙ্গে আল্লাহর সঙ্গে এই আল্লাহ রব্বুর আলমিন ওদের কিছু নিয়ম নিয়মকানুনকে শক্ত করে দিয়েছিলেন শেষ পর্যন্ত বলল যে না আমরা এত শক্ত এত কিছু মানতে পারবো না আল্লাহরবুল্লাহ আলমিন ফেরেস্তাদের দিয়ে একেবারে পাহাড় তাদের মাথার উপরে তুলে ধরলেন। বলেন ধরলেনা বলো কারণ যে জাতি শিকার। জাতি নির্যাতন গোলামী করেছে যে জাতির শিক্ষা নাই দীক্ষা নাই চরিত্র নাই আখলাখ নাই, সংস্কৃতি নেই নিজস্ব কিছুই নেই এরা রিফুজি উদ্বস্ত এদের আদব আখলাক এদের মান্য ভদ্রতা সভ্যতা শিক্ষা দীক্ষা আদব কিছুই নেই এবং আজকে আমরা দেখব যে মুসা আলাইস্লা সঙ্গে তাদের কত জঘন্যা আদব এরপরে ভয়ে ওদেরকে বলা সেচদায় পড়ে বলো যে মাটির মধ্যে লুটিয়ে বলো যে আমরা মানব এরা মাথায় সেচদানা করে গালের উপরে সেজদা করে দেখে থাকে আসমানের দিকে যে পাহাড় কি পড়তেছে না পড়ে না এরকম কঠিন অবস্থা যাই হোক সালাম তাদেরকে নিয়ে একদিক থেকে তো ফেরাউনের হেদায়তের জন্য চেষ্টা করলেন কৃপ্তিদের হেদায়তের জন্য চেষ্টা করলেন এদিকে তাদের হেদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন কিন্তু এমন একটা জাতি খালি সাগর পার হয়ে যাচ্ছে পথেই বলে আমাদের একটা খোদা বানা দেন যেমন ওদের খোদা আছে এরপরে তাওড়াত আনতে গেলেন বাছুর পূজা করে এক সিরকের নাচ শুরু করে দিল এরপরে যে তাওরাত আসলো সেটা মানতে রাজি না বাধ্য যখন করা হল স্বীকারোক্তিত করলেও কার্যক্ষেত্রে গিয়ে এটার বাস্তবতায় বাস্তবায়ন করতে গিয়ে অত্যন্ত এরা মানে বিভিন্ন ধরনের অজুহাত বিভিন্ন ধরনের প্রশ্ন মুসা আলাইসলাত সাল্লাম সম্পর্কেও তাদের মন্তব্য করতে কোনো দ্বিধাদণ্ড নেই সে যুগে ওরা এতই মানে নগ্নতা এবং এত বেহায় লাল সরম হারিয়ে ফেলেছিল যে গোসল করতো যখন নারী পুরুষ একাকার হয়ে ল্যাংটা হয়ে বস্ত্র রেখে দিল উল্লগ হয়ে গোসল করত ওদের কাছে কোনো এটা ব্যাপারই ছিল না একজন মানুষের যখন এই জন্য আল্লাহর নবী আলাইস্লাতাম বলছেন যে সমস্ত নবীদের একটা কথা সেটা হল এই যে ইজা लमता शाहि फलमा फा अशेद लज्जा जो ना थे जहा इच्छा तक मानुषा नष्ट और द्वारा जेको नग्नता जेको व्याको अश्लीलता निकृष्ट कम्भवे हाय हायकुल्लू खायर आल्ला नबी आल्लाम लज्जा एर पुण्यटाई की मंगलकर लाय तिल्ला खायर लज्जा मानुषर जो मंगल बै नहीं आसे কল্যাণ বই নিয়ে আসে তো নির্লজ্জ যারা হয়ে যায় এদের কাছে ভালো মন্দির এবং ভদ্রতা অভদ্রতার কোন পার্থক্য থাকে না অন্যের গোলামি করে ফেরাউনের কৃপ্তিদের নির্যাতনের শিকার হয়ে এদের কোন ব্যক্তিত্ব বা এদের কোনো কিছুই ছিল না এই জাতিকে হেদায়ত দেওয়া বড় কঠিন এজন্য আমরা কবি ইকবালের কথা বলেছিলাম যে একটা স্রোতের কি বলে আপনার বাদ দিয়ে শোধ বন্ধ করা কি কঠিন ঠিক না পানির মধ্যে আগুন জ্বালানো কঠিন এর চেয়ে কঠিন কোন জাতি যদি অধোপতনে হয়ে যায় অধপতনের অতন্ত গহবরে চলে যায় এদেরকে এদেরকে উত্থান করা এদেরকে আবার নতুন করে জাগানো বড় কঠিন মুসার আলাহাতাম এই ধরনের নগ্নতা থেকে তাদেরকে বারণ করলেও তারা রাজি না মুসার আলাইসলাতাম লুক মানুষ ছিলেন যার ফলে তিনি তাদের মতো গোসল টোসল করতেন না তিনি নির্জন বা একটা ঘেরা জাগার মধ্যে গোসল করতেন বা কি করতেন তারা এত নির্লজ্জ যে একজন আল্লাহর রাসুল একজন নবী যার কাছে তাওরাত এসেছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন হ্যাঁ সেই নবী সম্পর্কে মন্তব্য করতে তাদের বলল যে মূষা কেন গোসল করে না এইভাবে আমাদের মতো মুসার হয়তো কোন চর্ম আছে বা ধবল রোগ আছে বা এক্সিরা আছে এই ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য ভালো মানুষ নিয়ে মন্তব্য করতে নির্লজ্জদের কাছে কিছুই মনে হয় না এই সুরা আজাব আল্লাহ রবুর ওই কথাই বলেছেন যে ইয়া ইউ হাল্লা থাকুন सुरा हजाबल्लासारमें मुसा के कष्ट दिए आई्लाम से आल्ला आराम चाहलेंसुल के अपवादित्र कर मुसा आईसलाम्जी एक जगार मध्य पाथर मध्य कपड़ा रेखे दिए लुंगी बाई पड़त गोसल करते গোসল শেষ মুসা মুসাআসাল এবার ওই কাপড় নিয়ে কাপড় পরবেন নির কাপড় ছেড়ে দেওয়া যায় যাচ্ছে অসুবিধা নেই তো মুসা আলসালাম এবার যখন কাপড় নিয়ে এবার পরিধান করবেন এই মুহুর্তে পাথর ওখান থেকে নড়ে দৌড় দেওয়া শুরু করছে মুসা আহসালাতাম তার হাতে লাঠি নিয়ে বলে সৌবি সৌবি আমার কাপড় এই আমার কাপড় কিন্তু পাথর কিন্তু আর শুনি না কারণ আল্লাহ রবাহ আলমিনের যেখানে কুদরত বা তার ইঙ্গিত থাকে সেখানে তার কিছু করার নেই এবার কোন একটা লোকজনের যেখানে লোকজন ছিল বোন ইসরাইলরা পাথরটা গিয়ে ওইখানে গিয়ে থেমে গেল মুসায়েসাহ সাল্লাম কাপড়টা নিয়ে জলদি তিনি পরিধান করে রাগ করে লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করতে লাগলেন আল্লা নবী আলাইসাল্লাম বলেন যে তিন চারটা বা পাঁচটা আঘাত ওই পাথরের মধ্যে কি মানে দাগ কাটে যায় খুব আশ্চর্য কথা হল এই হাদিসটা বোখারি শরীফ হাদিস আবরা থেকে বণিত হয়েছে আল্লাহ নবী নিজেই আয়াতের ব্যাখ্যা করেছেন তারপরে কিছু মানুষ এটা মানতে রাজি না মানুষের বিবেক সম্মত হোক আর না হোক একজন মমিনের জন্যে গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল্লা আলামিন অন্যভাবেও পারতেন তার নবীকে তার নবীর এই অপবাদকে দূর করতে কিন্তু যেটা আল্লাহ সেটা রাকে আপনাকে বিশ্বাস করতে হবে কারণ এমন একটা জাতি যে আল্লাহর কথা স্বয়ং শুনেও যদি বিশ্বাস করতে রাজি না খেয়াল করেন এটা কাদের জন্যে কাদের কাছে মুসা আসলাতাম যে এক্সের রোগের বা কোনো ধবল রোগের যে রোগী না বা তার যে কোনো কারণ সমস্ত নবীরসুল এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ রবেন প্রেরণ করেছেন সমস্ত নবী সৃষ্টির দিক থেকে তাদের মানে যেমনভাবে তারা মানে বাহ্যিক তাদের আকৃতি এবং কাঠামোর দিক থেকে পরিপূর্ণ সবচেয়ে সুন্দর চারিত্রিক দিক থেকেও সবচেয়ে বেশি সুন্দর দুই দিক থেকে তারা এবং একজন মানবীয় গুণে সম্পূর্ণভাবে পরিপূর্ণ ভালো গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারা হচ্ছে নবী রসুলগুন তাহলে মুসা আলাই তালাম নিঃসন্দেহে তিনি সব দিক থেকে পরিপূর্ণ এবং রোগমুক্ত কোনুত বা কোনো ধরনের কি বলব শারীরিক কোনো প্রকার কোন নবী বধির ছিলেন না অন্ধ ছিলেন না কানা ছিলেন না খাটো বা খোড়া বা না বরং সেই যুগের সবচেয়ে উচ্চ মর্যাদা বংশের तर चारित्रिकारिक सरवु गुणानीतम करपबाद दिएा स्वयं आल्लर कथा सुने जो मानते राजी ना देखते चाय एर पर आल्ला कितब आल्लाह रबीन लिखे তাদের কাছে যখন মুসা এসে পড়তেছেন তারপরও মানতে রাজি না তো মৌখিকভাবে বলে দিলি কি তারা মেনে নিত মুসা এই অপবাদ উঠেনি তো কখনই না এই বাস্তবতা এমনই ছিল যে তাদের সচক্ষে যেন তারা দেখে যে মুসা ইসলাতামের শারীরিক কোনো কিনাই খুঁত নেই তাই আল্লাহ রব্লা আলমিন আর যেখানে বোখারি শরীফের হারিস আর স্বয়ং মোহাম্মদ কথা বলতেন সেখানে গন্ডগোল আছে এইভাবে আল্লাহ আলমিন মোসা কারিমুল্লাহাল্লামকে পবিত্র এবং নিখুঁত প্রমাণ করলেন বনিসের কাছে তারা বললো হরি নারী আমরা তো এমনি তাকে অপবাদ দিয়েছি তিনি তো সম্পূর্ণভাবে মুক্ত সম্পূর্ণভাবে সুস্থ কোন প্রকার কোন সমস্যাই নেই তার টিহির ময়দানে মোসা আলাহাতামের কাছে তারা এর আগেও আমরা বলছি আপিল করলো এই মান্নার সালোয়া খেতে খেতে আমাদের অসাদ হয়ে গেছে স্বাদ আর নাই আমাদের ওই পেঁয়াজ আর মুসুর ডাল আর কাকুড়ি আর ওই সমস্ত কি বলে সবজি টবজি খাওয়ার ব্যবস্থা করেন মুসা আলহসাল্লা সাল্লাম বললেন এই উত্তম খানার পরিবর্তে তোমরা নিম্নমানের খানা চাচ্ছ ঠিক আছে উমুক একটা গ্রাম ওখানে একটা হয়তো গ্রাম ছিল ওইখানে তোমরা চলে যাও ওইখানে তোমরা পাবেকে চেষ্টা করেন যে আমাদের জন্মভূমি ফিলিস্তিন সেখানে আমরা যাই কারণ আল্লাহর ওই জন্যই তোমাদেরকে ফেরাওয়ানের দেশ থেকে বের করে নিয়ে এসে নীলনদ কি বলে আপনার লোহিত সাগর পার করে এবার তোমাদেরকে যেতে হবে কোথায় ফিলিস্তিনি সেখানেই তোমাদের বাসিস্তান হবে সেখানেই তোমাদের কাল্লা তোমাদেরকে রাজ্য দান করবেন কিন্তু আমালিকা এরা অত্যন্ত শক্তিশালী একটা গোত্র এদের ভয় এরা বলল যে না আমরা ওখানে যাব না যুদ্ধ টুদ্ধ করতে পারব না আপনি আর আপনার রব গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করেন মুক্ত হলে তারপরে আমরা দেখব এবার ওরা যেই মিশরে নির্যাতিত ওইখানে আবার ফিরে যাওয়ার জন্য মিশরের দিকে পথ পায়ে দেওয়া শুরু করল আল্লাহ রব্বর আরামিন আজাব দিয়ে দিলেন মিশর এবং শামের কি বলে ফিরিস্তিনের মধ্যকারে মাত্র দশ মাইলের একটা জায়গা সকালবেলা বের হয় যে আমরা মিশরে পৌঁছব সারাদিন হাটে রাত্রে আবার যখন রেস্ট নাই সকালে উঠে দেখে যেখানে শুরু করছিল ওখানেই এইভাবে চল্লিশ বছর এই তিহের ময়দানে এরা হতবুদ্ধি হারা হয়ে কিং কর্ত বিমল হয়ে এইভাবেই তারা ঘুরতেই থাকলো দিন রাত সকাল সন্ধ্যা এরা যাবে না কোথায় ফিলিস্তিনে যাবে কোথায় মিশনে আল্লাহরাহ চাইলেন যে এদের যারা এদেরকে হালাক করে দেওয়ার জন্য এই জাতির কোন ভবিষ্যৎ নেই অতএব এদেরকে এরা ধ্বংস হয়ে যাক এবং যারা যুবক আছে এরা বড় হয়ে যাক যাদের কোন নতুন একটা প্রজন্ম আসবে যাদের দিয়ে এই ফিলিস্তিন আবার আবাদ হবে তাই হল মুসা ইসলাতামের যতই তাদেরকে বুঝাই তার তাদের কথার উপরে তারা এক শেষ পর্যন্ত প্রায় কোন কোন বর্ণায় এসেছে যে ছয় লক্ষ বন ইসরায়েলদেরকে নিয়ে মূসা এবং হারুনা সালাম মিশর থেকে गेट्ट आल्ला तुम्हारे सहाज्य कर परीक्षा तुम्हारे चलो शेष पर्तने মুসা আসাতামের কোরআনে বর্ণা এসেছে তাতে আরো দুইটা ঘটনাটা ছিল সম্ভবত এখানে এই ঘটনাটা কোথায় হয়েছিল কিন্তু বলে ঘটনা যেটা বাকারা গাভীর ঘটনা সুরা বাকারা যার নামকরণ হয়েছে ইসরায়েলিয়া বর্ণায় যেটা পাওয়া যায় যে এক যুবক তার চাচার একমাত্র সুন্দরী এক মেয়ে ছিল এবং অনেক ধন সম্পদের মালিক ছিল চাচার কাছে বিয়ের প্রস্তাব দিলে চাচা প্রত্যাখ্যান করেন শেষ পর্যন্ত সে কুমত্লব এবং চাচাকে রাত্রি হত্যা করে আর গ্রাম বা আর বসতির পাশে ফেলে দিয়ে চলে আসে সকালবেলা গিয়ে চিল্লাচিল্লি করে আমার চাচাকে তোমরা মেরে ফেলেছ এই নিয়ে একটা হট্টগোল একে ওপরে কে করলো কে করলো শেষ পর্যন্ত তারা মুসা আলসালুসাল্লামের কাছে আসলো এবং বলল যে হে মূসা আলস্লা আমরা এই একটা বিপদগ্রস্ত হয়েছি হত্যা ঘটনা হত্যা সংঘটিত হয়েছে কে করেছে কারা করেছে এর আমরা কোন লাপাত্তা কোন আসামিকে আমরা ধরতে পাচ্ছি না বা খনিকে মুসায়েসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন যে তাদেরকে একটা গাভী জবাই করার জন্য বলো এরা এবার শুরু করল গাভীটা তাহলে কেমন এই সেই বিভিন্ন ধরনের প্রশ্ন হাদিসা আছে যে কোনো একটা গাভী জবা করলেই হতো কিন্তু এরা শুরু করলো কি মুসায়ে সাল্লামের সঙ্গে বেআলা কৌমিহি মুরুকুমাংবাহ একটা মজা করতেছেন না মানুষ মরে গেছে গাভিজবাইয়ের সঙ্গে কি সম্পর্ক এইভাবে মুসাতামকে তারা বলল ঠিক আছে মুসা বললেন পালা আউ্লা কুন জাহলিন আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি যে অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ নির্দেশ করেছেন আমি তোমাদের অর্ডার করছি তোমরা করো আল্লাহ রাখ তোমাদের খুনিকে জানিয়ে দিবেন গাবিটা কেমন গাভি জবাই করব গাবিটা কেমন মানে না করার ফান বললেন কাহ ইন্ন لا فاريد ولا بكر نعوان بين ذلك ففعل ما تمر موسى عليه الصلاه والسلام আল্লাহর কাছে বললেন আল্লাহ বলেন বলো গভিটা না বয়স্ক আর না একেবারে বাচ্চা ছোট मजा माजी মানে বেশ জোয়ান আর কি আর না একেবারে বুড়ি আর না একেবারে কম বয়স্ক বাচ্চা মধ্যবয়সে जवान বয়স্ক অতএব তোমরা এটা আল্লাহ যা নির্দেশ لنا ربك يبين لنا ما لونها বুঝলাম জুয়ান তো রংটা কেমন এরা যখন বাড়াই তো আল্লাহ রবীন্দ্র আরো কি কঠিন করে দেন আল্লাহরুল্লা বললেন বলে দাও দাওরা গোল্ডেন কালারের গোল্ডেন কালারের নিমপিত কালার এক এক গোল্ডেন কালারের গাভী যেটা দেখেলে মানুষের চক্ষু আনন্দিত আনন্দ পাই গোল্ডেন কার্ড এর গাভী দেখছেন তোর গোল্ডেন কার্ডের কি হবে একটা গাভী হবে এরা বলল গোল্ডেন কালার ইনশা আল্লাহ তারপর তোমাদের কাছে এটি স্পষ্ট হচ্ছে না কেমন গাভীটা আরও বলেন আরও বর্ণা দেন إنشاء الله أمرا هدائت فابو قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسق الحرثة مسلمة لا شيئة فيها بلن جئك ابحثا دارا ناكونا دين کهت کمار چاسكرا هوي چه معنى لنگل چاسكرا هوي نياك دي حلبا هوي نئي آر ناكونا کهت پاني شهزده هوي چه آگه گرو ديه گرنه ديه شهزده هو تو کهال دیکھا چهت کين اپنا کنو دين ايبا هم کنو বিন্দু পরিমাণে কোন স্পট নেই এমন একটা গাবি ও এখন আপনি সত্য গাভি আমাদের সঙ্গে এবং কত বড় বেআব ওদ ও রাব্বাক আপনার রবের কাছে দোয়া করেন বলে নাই যে ওদৌ ও না আমাদের আল্লাহর কাছে রবের কাছে দোয়া করো মানে মানতে রাজি না এইভাবে হটকারিতা তাদের মধ্যে তোমরা হত্যা করার পরে একে অপরকে দোষারোপ করতেছিলে আল্লাহ রবাহিন এই তোমাদের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছেন আল্লাহ বললেন ফাকুল্লা হল আল্লাহ বললেন মুসা সালাম গাভীর একটা গোস্তের টুকরা নিয়ে বা কোনো বর্ণা আছে তার নিয়ে যখনই মৃত্যু ব্যক্তির ওপরে আঘাত করলেন জীবিত হয়ে বলে দিলেন কে তাকে হত্যা করেছে এবং খনি প্রকাশ পেয়ে গেল নাম প্রকাশ হয়ে গেল ওইভাবে গাভী লোকটা আবার মারা গেল এই গাভীর ঘটনা হাদিস কি বলে তফসির গ্রন্থে বিভিন্ন বর্ণায় যেটা এসেছে এক কাঠুরে ছিল কাঠুরে সারাদিন কাঠ কাটত বাজারে বিক্রি করে এটা থেকে তার দিন চলত মারা যাওয়ার আগে হঠাৎ করে তার মৃত্যু ঘড়িয়ে আসতো তার আগে তার বাড়িতে একটা গাভীর বাচ্চা ছিল বাছুর বকনা বাছুর তো মারা যাচ্ছে ছোট একটা বাচ্চা স্ত্রী কে দেখাশোনা করবে গাভীরটা নিয়ে গিয়ে জঙ্গলের কে বলল এই জঙ্গল বিশাল জঙ্গল ছিল বাড়ির পাশে এই গাভীর তোর কাছে আমত রেখে গেলাম আমার সন্তান যেদিন বড় হবে সেদিন তুই ফেরত দেবি আল্লাহ হওয়ালা করে তিনি মারা গেলেন কাঠুরে বড় নিককার পরেশগার এবং তার স্ত্রীরও পরিশগার নিককার ছিল ছেলে বড় হল ছেলেও বাবা রেখে যাওয়া কুড়াল নিয়ে জঙ্গলে গিয়ে কাট কাটে বাজারে গিয়ে বিক্রি করে তিন ভাগ করে যে টাকাটা পাই একটা টাকা বাবার নামে দান করে দেয় একটা ভাগ একেই বলে সৎসন্তান আর একটা দিয়ে খাদ্য যা প্রয়োজন তার বাবা মা এবং তার কিনে নিয়ে আসে আর একটা অংশ মার হাতে উঠিয়ে দেয় হ্যাঁ কি বুঝলেন একেই বলে এক সন্তান ছেলে বড় হলো মা ভাবলো ছেলের বিয়ে দেওয়া দরকার বলেন বাবা তোর এখন বিয়ে সরিয়ে দেওয়া দরকার অনেক কষ্ট করতেছিস तो जंगलर मध्य तरबा एक गाभिर बच्चा रेखे गे बकना बाकी मैं विशाल जंगल कथाई पब खोजिए जंगल के बोलार रेखे जावात तरह से फिरत दे पाएल देखें विश्वास देखें जंगल गए जंगल तरह आल्ला अस्ते एक गाभी रेखे गे तो फिरत दे गाभी चले आसल गोल्डेन कार्य गाभी बीठे उठते नहीं तुम्हें परीक्षा कर लोक तुम पीठते तुम्हारा सुनतम जंगले चले खाले एक जंगले कत बाघ भल्ल कत कत शिकारी कत कि आफज दुआ जब दुआन आरोप घर सम्पद चोर डाकत क्या बिंदु परिमा से तुषुपात करते मुसाफिर जो बाई दे के लक्ष्य कर दोआा बोल উদী উকাল্লা বা তোমাদেরকে মানে কি আমানত থেকে গেলাম যার আমানত কি হয় না নষ্ট হয় না এবং এটা পরীক্ষিত বাস্তব যারা জানে যারা করে তারা বাস্তবে দেখেছে গাবি বাড়িতে নিয়ে এসে সংক্ষিপ্ত বলি এবার মা বলল যাও বাজারে বিক্রি করো কত বিক্রি করব দশ দীর্হাম মনে করেন বা না সেই যুগে কারণ অনেক মোটা তাজা এই দুদিন ধরে জঙ্গলে খাইছে আর মোটা তাজা হয়েছে না হাল হয়েছে না ওদের পানি হয়েছে না বুড়ি আর না কম যা কোরআনে বর্ণনা এসেছে হবাহো সেই গাবি এই গাবি। ওরা এমন তালাস করে বেড়াচ্ছে মা বলেন বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে গেছে দাম কত মনে করেন সেই যুগের দুই দীড় হাম বা তো অনেক বেশি একদিন আর বা এক দিরহাম আল্লা রবুল্লা আরামিন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন একজন ওই বাচ্চার কাছে বাচ্চার মা বলছে যখন দাম দর ঠিক হয়ে যাবে যে নিবে তার সাথে করে নিয়ে আসবা কারণ তুমি ছেলে মানুষ পয়সাটা হয়তো হারাই যাবে আমার হাতে এখানে এসে দিয়ে যাই তাই হলো এখন ফেরেস্তা এসে বলে কত দাম মনে করেন দুই দেরহাম কই দুই দিয়ে না না চার দিড়হাম দিব দুই দেরহাম তো ঠিক আছে পয়সা নাও গাভি দাও কয় না যেতে হবে আমার সঙ্গে কই তা তো সম্ভব না তোমার আমি চার ডবল দিচ্ছি তো আমাকে দিয়ে দাও কই না আমার মার আমি কথার কি হের ফের করতে পারবো না আপনি নিলে নেন না এখন বাজারে এমন একটা গাভী যেটা শুরুর বা কারাতু সফরা ফা কেউ এখন ডিপ গোল্ড গোল্ডেরও তো একটু ফেকাসে থাকে ডিপ ফাঁকে হল ডিপ গোল্ড सबा देखे आश्चर्य देख लगा हकार रायट हो गल्पल्प करना तो यह गल्पल्प सबाई बोलते थके बजार एक दिन दुदिन तीन दिन बजारे नहीं जाएको दाम बाढ़ दाम बोले बारिवार क्यों नाक दिए क्यों नारो नहीं মা বললেন আজকে বাজারে নিয়ে যাচ্ছ ওই লোক যদি আবার আসে আমার সালাম দিয়ে বলবে মা বলেছেন দাম জিজ্ঞেস করলে আপনাকে দাম বলে দিতে বলেছে কত হলে বিক্রি করবো কারণ সেনেকর মহিলা বুঝতে পারছে যে ব্যাপারটা কিছু একই লোক এইভাবে আসে কোনো একটা এখানে কোনো রহস্য আছে তাই এবার বাজারে তৃতীয় দিন বা চতুর্থ দিন নিয়ে যখন গেল ওই একই লোক এসে হাজির बाबा गोरूर दाम कत गाभिर साल गाभ कत बिक्री देखो आल्ला फिर बन देखो एक घटना घटे गाभी खोज कर नहीं जाओ वा आभी एक दिखे और ये गाभी परिणाम स्वर्ण अल्लाह বাণিজ্যতে এখন এখন তো বাজারে সব লোক দেখছে তিন দিন চার দিন এটা তো প্রচার হয়ে গেছে এরা ওই খবর নিয়ে এনে এবার ওই বাড়িতে হাজির এবং তাই তারা ওই গাভীর পরিমাণ এক পাল্লায় গাভীর যে ওজন যত হয় তত সোনা দিয়ে এই গাভী কিনে তারা গেল এবং যে কথা আল্লাহ এখানে বলছেন তারা জবা করল এবং তার একটা অংশ দিয়ে ওই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করলে দাঁড়িয়ে বলে দিল কে তার হত্যাকারী তার ভাতিজা এইভাবে এই ঘটনাও মুসা এবং তাদের সচক্ষে তারা দেখল যে কিভাবে আল্লাহর আলাম এভাবেই তোমাদেরকে আল্লাহ জীবিত করবেন এভাবেই তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে দেখালেন তার নিদর্শন যাতে করে তোমরা বুঝার চেষ্টা করো এরপরও এটাও একটা মজে যা এটাও একটা কি তারপরও তারপর ইসরায়েলের ইমানের ব্যাপারটা কারণ যার ভিত্তি নষ্ট হয়ে যায় তাকে দিয়ে যতই আপনি পালাস্টর করেন একদিন দেখবেন ভুসলে যায়। এইভাবে মূসা ইসলাতামের আল্লাহরুল্লাহ আলমিন আরো ঘটনা বর্ণনা করেছেন যেটা খাজির আল ইসলাতামের সঙ্গে ঘটনা এবং এটা বলে আজকে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লা মুসা সালাম একদিন জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন বক্তব্য দিচ্ছিলেন মানুষজনকে তওড়াত বোঝাচ্ছিলেন এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন হে আল্লাহর নবী মুসা সালাম এই পৃথিবীতে সবচেয়ে জানেওয়ালা জ্ঞানী ব্যক্তিকে মুসা সালাম বললেন আমি এটাই স্বাভাবিক কি বলেন যিনি আল্লাহর সঙ্গে বারবার কথা বলেছেন যিনি তাও রাত পেয়েছেন যিনি রসুল নবী স্বাভাবিক এবার এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে নবীর রসুল গায়েব জানেন না এই ঘটনা প্রমাণ করবে যে নবীর রসুল গায়েব জানেন না জানলে তো বলতেন যে না আর কেউ থাকতে করে এখানে উচিত ছিল এ কথা বলা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসা আলসালামকে আদব শিক্ষা আদব দেওয়ার জন্য বা এইটুক অনিচ্ছাকৃত ভুলটাকে আল্লাহ রব্বের আলমিন কি করলেন না মেনে নিলেন না কারণ আল্লাহ রব্বের যাদেরকে বেশি ভালোবাসেন তাদের বিন্দু পরিমাণ ভুল আল্লাহ মানে নাই না সেটা শুধু দেন এবং নবীন তাদের দ্বারা কোনো প্রকার বড় ধরনের ভুল হবে না ছোটখাটো ভুল হলে তারপরে তারা থাকবে না সাথে সাথে আল্লাহ কি করে দেবেন সংশোধন করে দেবেন এবং তারা যে মানুষ यही तर प्रमाण कारण निर्भुल के भूल के आल्ला आल्ला चाहें ओटुकु तो ते भूलमुक्त करते आल्लाबी नामजे भूलोक नमज दूर सालामे बैर हो गुन वर्ण आज घरे प्रवेश करा बार असोल्ला नाम कम हो ना कि कसर करल भूले गए ना भूलो नाई कमो कराई किसि সাহবারা বললেন না আপনি জুলিয়া সাহেব বললেন না দুই রেখা পড়েছেন সাহবাদেরকে জিজ্ঞেস করলেন হা যা বলে তাকে ঠিক বলে হা আল্লাহ নবী বললেন আমি তোমাদের মতো একজন মানুষ তোমরা যখন ভুলে যাও আমিও ভুলে যাই যখন ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করে দিও মুসা আস্লা সালামের এইটুকু কথা আল্লাহ রব্বুল্লা আলমিন মুসা আস্লা সাল্লামকে অহিদারা জানালেন যে এমন কিছু জ্ঞান আছে আমি আমার এমন আরেক বান্দাকে দিয়েছি যেটা তোমার মাঝে নাই মুহেসালাম বেকুল হয়ে পড়লেন এই পৃথিবীতে এমনও জ্ঞান আছে যেটা আমি জানি না তাহলে সেটা আমার শিক্ষার দরকার খেল করেন আমরা তো শিক্ষার ব্যাপারে মাসা জানি না হাজারো তারপরও জানতে ইচ্ছা করে না মু সাহেত সাল্লাম বেকুল হয়ে পড়লেন আল্লাহকে বললেন আল্লাহ ওই বান্দার কাছে যাওয়ার পদ বাতিয়ে দাও আমাকে মুসাইসালাম আল্লাহ বললেন সাথে একটা মাছ নিবা এই মাছের অলৌকিক কিছু দেখেই বুঝবা ওইখানে আমার ওই বান্দা পাবে মুসায়ে সালাতাম তাঁর তার তো ভাই ইউসাবিন নুনকে সাথে নিলেন যুবক এবং বলে দিলেন যে দুইটা সাগরের মিলনস্থল যেখানে সেইখানে ওই বান্দারি পাবে এই নিয়ে মহাদ আল্লাহ রবীন্দ্রালাম বের হয়ে গেলেন দুই সাগরের মিলনস্থল ওইখানে নির্দিষ্ট করে দিলেন আল্লাহ অমুক জায়গায় সাথে নিলেন যুবক ইউসাবের নুনকে বললেন সেখানে আমরা পৌঁছব অথবা হকুব হকুব বলা হয় এক বছরকে কে বলেছেন কেউ বলেছেন আশি বছরকে এ ধরনের কোন নির্দিষ্ট সুসাব্যস্ত নেই দলিল দ্বারা আমাদের দেশে বলে যে একক নামাজ ছাড়লে আশি হোক বা জাহান্নয়ে পড়বে এক হোক বা বছর এই ধরনের কোন হোক যে আশি বছর এর কোনো সুনির্দিষ্ট দলিল নেই থক মানে অনেক লম্বা জমানা অনেক লম্বা সময় মুসা বললেন অনেক লম্বা সময় হেঁটে হলেও যে হলেও আমি সেই জ্ঞান অর্জন করবো রা মুসালাম ঠিক যেই জায়গায় আল্লাহ রান্দা হাজির আলাইসাল্লাম সুইয়া আছেন ওইখানেই হাজির হয়ে মুসা আসাতাম ট্রাঢ় হয়ে গেছেন ক্লান্ত স্লান্ত হয়ে গেছেন শুয়ে পড়েছেন আর ইউসাবিন নুন জেগে আছে এরই মধ্যে ওই থোলের মধ্যে যে মাছ ছিল ভাজা মাছ বা খাওয়ার জন্য কোনো কোনো বর্ণনা আছে যেটা খাওয়ার জন্য বা কিছু অংশ খেয়েও ফেলেছিলেন এ ধরনের বর্ণনা পাওয়া যায় দেখে কি ব্যাগ থেকে মাছটা আই জোয়ারের যখন পানি আসছে কিছুটা পানি পানির পাইছে লাভ দিয়ে সাগরের মধ্যে মাছটা পড়ে গেছে এবং যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে সুরঙ্গ পথ হয়ে যাচ্ছে আশ্চর্য ঘটনা ইউসফিন নুন ভাবলেন সালাম ঘুমাচ্ছেন তাকে এখন ঘুম থেকে জাগিয়ে বলা এটা গিয়ে যখন ঘুম ভাঙবে এরপরে যাই না ইউসাবিন নুন কি ঘুমিয়ে গেছিলেন কিনা আল্লাহ জানেন ভালো শেষ পর্যন্ত যখন দুইজনে এবার পথ শুরু করলেন ওইখান থেকে ভুলে গেলেন মাছের কথা বলতে ইউসাবিন নুন এর পরে রাত্রির দিন এরপরে দুপুরে যখন পৌঁছে মুসা ক্লান্ত স্লান্ত হয়ে গেছেন ক্ষুধা লেগেছে বললেন যে আরে খানা দাও খানা খাই দুপুরের খানা দাও তাই ওই যে পস্তর খন্ডের ওখানে যে আমরা আশ্রয় নিয়েছিলাম আপনি যে ঘুমিয়েছিলেন ওইখানেই তো মাছ গেছে ওমান সানি হুইল্লা করা আপনাকে স্মরণ করে দেবে ভুলিয়েছে ওদিকে নিদর্শন এখন যদি মাছ চলে যায় পানির মধ্যে জিন্দা হয় তো পরে গিয়ে তার খোঁজ করে না এখনো সুরঙ্গ হয়ে আছে মুসা সাল্লাম বললেন কুননা লেখা মাহ্নান এটা তালাস করতেছি এটার জন্যই তো হাঁটতেছি চলো فرتد على اثارهما قصصا جئ بود dise chilen oi poddhe abar podon konoshon koide thakem fawajada abdan min ibadina fawajada abdan min ibadina ataynahu rahmatam min indina wa allamnahu min ladun ilma dekh ekta pathorer upore apad এইখানে কেউ সালামদাওয়ার আছে আপনি আমি মুসা বলে বনীসরা তার সম্পর্কে আল্লাহ বলছেন যে আমার একজন বান্দা যাকে আমি আমার রাহমাদ দান করেছি এবং আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি এবং নিঃসন্দেহ এটাই ছিল এটাই প্রমাণ করে ইমাম ইমনে কাশিউর রহমতুল্লা বলছেন যে এই ঘটনার মধ্যে পাঁচটা দলিল সুস্পষ্ট যে খাজির একজন রাসুল ছিলেন তবে কি বলে গুমরা সুফিরা তাকে ওয়ালি সাব্যস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং বলে মানে এমনি এমনি জ্ঞান আর কি আল্লাপর দত্ত জ্ঞান এটা ওয়াহির চৈত্ নামলা তো মুসায়েসাতাম নিঃসন্দেহে তিনি রাসুল ছিলেন কারণ তার কাছে শরীয়ত কিতাব এসেছিল तब खज आत्सलम सठीक मत नबीन रसुलना खजीर आई चीलें, रसुल चीलें ना भा ना। बोलें, देखो भाई कि्ञान आई तुम्हारे नहीं छात्र बनी नीना ज्ञान के, के, के दीते তো বলেন যে দেখেন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ জ্ঞান অর্জন করার জন্যে কি ধৈর্যের দরকার আছে যে ব্যাপার আপনার অভিজ্ঞতা নাই সেটাকে সবুর করাও বড় কঠিন কি বলেন অনেকে দেখবেন যে বিষয়ে মানে রহস্য জানে না বা এর শেষ ফলাফল জানে না মধ্যপথেই আর কত ধৈর্যহারা হয়ে যায় কালা সতাজিদুনি ইনশা আল্লাহ বেরাম আসিলা কামরা বলে ইনশাল্লাহ আমি সবুর করব এবং আপনার কোনো নাফরমানি করব না আপনার কথার দিমত আপনি উল্টা চলবো না এটাই হল শিক্ষক আর ছাত্র কি আদমীন হাত্তা হুদী কামিনুদিক ঠিক আছে শর্ত হল যা কিছু হবে দেখবে চুপচাপ থাকবেন কোন প্রশ্ন করবেন না আমি এর যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা উত্তর না দিয়ে দিব তারা চিনত এটাই প্রমাণ করে ওরা চিনে মানে কি এখানে একটা কথা আমরা বলে রাখি এই ঘটনা বুখারি মুসলিমে বর্ণনা হয়েছে তারপরে সুফি কি বলে ওই পানির ভিতরে গিয়ে পাইলেন কাকে খাজিরকে না ওর তো সাগরের সৌকেতের ওপরে পাহাড়ের একটা পাথরের উপরে শুয়েছিলেন তিনি এই না যে ওই মাছের সুঙ্গ ওই পানির নিচে গিয়ে তারা বলে যে পানির নবী বলে না বলেন এই ধরনের মিথ্যা কথাবার্তা এইগুলি আমরা ছোট কাতে যখন পুকুরে গোসল করতাম তো মুরব্বীরা বলতো এই পুকুরে পেশাব তেশাব করবি না এই পানির একজন নবী আছে খাজির বা খিজির বলে আমাদের দেশের ভাষায় নৌকায় পার হওয়ার পর যখন নৌকায় উঠলেন মুসা আহসৌলাতাম নৌকা নতুন একটা নৌকা নৌকার একটা পাট তক্তা খুলে ফেলে দিলেন সাগরের মাঝে মুসা আসাত সাল্লাম দিব একটা অন্যায় কাজ কারণ তার শরীয়তে এটা একটা অন্যায় এবং শরীয়তের বিপরীত কোন কাজ যখন করছেন অবশ্যই সেটা ওয়াহির মাধ্যম হতে হবে কোন কাস্ট কোন ইলহাম কোন স্বপ্নের দ্বারা হওয়া সম্ভব নয় কারণ কোন ইলহাম স্বপ্ন আর ইদি সরিয়ে এমনি কাশির রহমতুল্লাহ বলছেন যে এই ঘটনার মধ্যে পাঁচটা দলিল সুস্পষ্ট যে খাজির একজন রাসুল ছিলেন তবে কি বলে গুমরাহ পদভস্ত সুফিরা তাকে ওয়ালি সাব্যস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং বলে এটা ইলমি লাদুন্নি মানে এমনি এমনি জ্ঞান আর কি আল্লাহ প্রদত্ত জ্ঞান এটা ওয়াহির উর্ধে। তো মুসা আয়সলাতাম নিঃসন্দেহে তিনি রাসুল ছিলেন কারণ তার কাছে শরীয়ত কিতাব তবে খাজির আয়সলাতাম সঠিক মতে তিনি নবী ছিলেন রাসুল ছিলেন না বা ওয়ালি ছিলেন না কালাম খাজির বললেন দেখো ভাই আমার কাছে কিছু জ্ঞান আছে যেটা তোমার কাছে নাই আর তোমার কাছে যেটা আছে আমার কাছে নাই বললেন যে আমাকে তাহলে ছাত্র বানিয়ে আপনাকে এই জ্ঞান আমাকে দিতে হবে তো বললেন যে দেখেন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ জ্ঞান অর্জন করার জন্যে কি ধৈর্যের দরকার আছে ও খবরা যে ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই সেটাকে সবুর করাও বড় কঠিন কি বলেন অনেকে দেখবেন যে বিষয়ে মানে রহস্য জানে না বা এর শেষ ফলাফল জানে না মধ্যপথেই আর কত ধৈর্যহারা হয়ে যায় কয়ালা তাজিদুনি ইনশা আল্লাহ বেরাওয়ালা কামরা ইনশাল্লাহ আমি সবুর করব এবং আপনার কোন নাফরমানি করব না আপনার কথার দিমত আপনি উল্টা চলব না এটাই হল শিক্ষক আর ছাত্র কি আদম কওয়ালা ফি তাবানি ফালাহতী আনসাই হাত কামিনুদিকা ঠিক আছে শর্ত হল যা কিছু হবে দেখবে চুপচাপ থাকবেন কোন প্রশ্ন করবেন না আমি এর যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা উত্তরের সাগর দেখে একটা কিছু মাঝি নৌকা নিয়ে হাজির খাজির আলসালামকে তারা চিনত এটাই প্রমাণ করে ওরা চিনে মানে কি এখানে একটা কথা আমরা বলে রাখি এই ঘটনা বোখারি মুসলিমই বর্ণনা হয়েছে তারপরে সুফি রা কি বলে ওই পানির ভিতরে গিয়ে পাইলেন কাকে খাজিরকে না ও তো সাগরের সৌকেতের ওপরেই পাহাড়ের একটা পাথরের উপরে শুয়েছিলেন তিনি এই না যে ওই মাছের সুঙ্গ ওই পানির নিচে গিয়ে তারা বলে যে পানির নবী বলে না পারেন এই ধরনের মিথ্যা কথাবার্তা এইগুলি আমরা ছোট কাতে যখন পুকুরে গোসল করতাম তো মুরব্বীরা বলতো এই পুকুরে পেশাব টেশাব করবি না এই পানির একজন নবী আছে খাজির বা খিজির বলে আমাদের দেশের ভাষায় নৌকায় পার হওয়ার পর যখন নৌকায় উঠলেন মুসা আহ সৌতাল নৌকা নতুন একটা নৌকা নোকার একটা পাট তক্তা খুলে ফেলে দিলেন সাগরের মাঝে মুসা আয়ে সৌরাতাম দিন একটা অন্যায় কাজ কারণ তার শরীয়তে এটা একটা অন্যায় এবং শরীয়তের বিপরীত কোন কাজ যখন করছেন অবশ্যই সেটা ওয়াহির মাধ্যমে হতে হবে কোন কাজ কোন ইলহাম কোন স্বপ্নের দ্বারা হওয়া সম্ভব নয় কারণ কোন ইলহাম স্বপ্ন আর ই দিয়ে শরীয়তের পরিপন্থ কিন্তু কাজ করা যাবে না সেটা সম্পূর্ণ হারাম তাহলে যখন খাজির এটা করতেছেন এবং সরাসরি শরীয়তের পরিপন্থী তাহলে অবশ্যই সেটা কি ওয়াহি আর ওয়াহি আল্লাহ কাছে দেন নবীর রসুল ছাড়া অন্য কাউরি কাছে করেন না এটাই প্রমাণ যে তিনি নবী ছিলেন বলেন কাজ একটা খুব খারাপ কাজ করলেন ও বেচাররা পার করে দিলেন খাজিরকে ওরা চিন্ত জানতো কাতার পরিচিত ওই এলাকার তিনিসা ইসলাতামকে খাজির বললেন কারা আলাম সবরা বলছেন আপনি সবুর করতে পারবেন না আল্লাহরা যা ভুলে গেছি এই ব্যাপার আমাকে আর পাকড়াও করে না আর আমার ব্যাপারটা কঠিন করে দিন না জটিল করে দেন না একটা বাগানের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে একটা বাচ্চারা ধরে নিষ্প মাসুম বাচ্চাকে খজরা ধরে এক পায়ের উপর পা রেখে পা ধরে ফিরে মেরে ফেললেন আমি তো এই জন্যই বলছি আপনি সবর করতে পারবেন না শর্ত হয়েছে না কথা বলবেন না কয়লা এরপরে যদি কিছু বলি জিজ্ঞেস করি তা আমাকে সাথে নিন না আমার পক্ষ থেকে বেশ আপনি ওজোর পেয়ে গেছেন কি লাগছে প্রচন্ড একটা গ্রাম দিয়ে যাচ্ছে ওদের কাছে গিয়ে বললো বাবা আমাদের কিছু খাওয়া দাও আমরা কারণ কেউ না গ্রামের মানুষ দুইজন রাসুল বা দুইজন নবী একজন একজন রাসুল তো গ্রামের লোককে ও দুইজনকে খাওয়ার জন্য রাজি হল এত বকিল ওইখানে গিয়ে দেখি একটা ওয়াল যাচ্ছে। খাজির বললেন তো মুসাদে সারা রাত্রে ওই ওয়াল ঠিকঠাক করে দিয়ে এবার মুসা হস্তালাম বলছেন আরে ভাই এত বকিল এদের একটা কাজ আবার করলেন কিছু এদের পারিশ্রমিক নেন কল আসে আলাদা বলে দিলাম কাজ করে দিলাম কিছু পারিশার এখানেই শেষ এখন যেটা আপনি ধ্বজ ধারণ করতে পারছেন না আমি ব্যাখ্যা দিচ্ছি اما السفينه فكانت فكانت لمساكين يعملون في البحر فاردت نعيبها وكان وراءهم ملك ياخذ كل سفينه غصبا نوকাটা ভেঙ্গে যাওয়ার কারণ হচ্ছে কোন কোন বোনাইكم আসছে যে ভেঙ্গে যাওয়ার পরে আবার এটা হয়তো একটা কাজ দেবে অন্য কিছু দেবে ঠিক করে দিছিলেন অথবা الله رب العالمين ইচ্ছা ভেঙ্গে 탁লে সেটা পানি বলেন দেখো এই নৌকাটা কিছু মিসকিনদের নতুন নৌকা ওরা বানিয়ে আজকেই তারা উদ্বোধন করেছে আর ওইখানে এর সামনে একজন আছে যত নতুন নৌকা হবে। থেকে ও টেনে নিয়ে তার জবরদখল করে নেবে তাই এটাকে ভেঙে দিলাম দেখবে যে ভাঙ্গা তো নিবে না তো কাজটা তালে ভালি হল ঠিক না এই জন্যে বড় ক্ষতির চাইতে ছোট ক্ষতির দ্বারা যদি বিপদগ্রস্ত বিপদ থেকে বাঁচা যায় করা যায় গেছে واما الغلام فكان ابواه مؤمنين فخشيا يلحقهما طغيان وكفر قال ওই যে ছোট বাচ্চাটাকে হত্যা করলাম এর বাবা মা বড় नेक এই সন্তানটা বড় হলে এই সন্তানের জন্য বাবা মা কুফরি করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই রেজে জানিয়েছেন তাই ওকে হত্যা করেছি এর চাইতে উত্তম যে আল্লাহ যেন তাদেরকে শ্রেষ্ঠতে উত্তম সন্তান পবিত্র এবং বেশি দয়া দয়াসীল সন্তান দান করেন উম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতাইমাইন ফিল مدينه ওয়াকানা তাহতহু কানযুলহুমা ওয়াকানা আবুহুমা সালিহা ওয়াকানা আবুহুমা সালিহা আর ওই যে ওয়ালটাজে বাড়ি এই অলের নিচে তাদের সম্পদ রয়েছে খনিজ বাকি বলবোটাকে গচ্ছিত সম্পদ গুপ্ত ধন রয়েছে অলটা পড়ে গেলে মানুষ নিয়ে নেবে তারা বড় হয়ে তারা বড় হয়ে কি দিয়ে তাদের জীবন জীবনযাপন করবে তাই আল্লাহ রব আলমিন দুইজন একজন নবীর রসুল পাঠিয়ে দিলেন তাদের এই সম্পদ হেফাজত করার জন্য আল্লাহ আকবর এবং বললেন আবু হুমা এই দুই সন্তানের বাবা মা বড় মিক ছিলেন এবং বাবা মা হওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় পিছু দেওয়া এবং বাবা মা অসৎ হওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় অভিশাপ এবং সবচেয়ে বড় এই পৃথিবীর তাদের অশান্তির মূল কারণ হতে পারে এই আল্লাহ রব্বুল্লাহ আলমিন একজন রাসুলকে এবং নাবিকে পাঠিয়ে দিয়ে ফারাদা ফারাদুকু রব্ক चेज ए गच्छित सम्पद के हिफाजत करते ही प्रमाण कर नबीरा हल व्याख्या करते এইভাবে মুসা এসলাতামের এই ঘটনাও সম্ভবত ঐতিহির ময়দানে ওইখানেই কারণ এখানেই তো তাওরাত আসলো আর তাওরাত আসার পরেই তো এটা স্বাভাবিক ভাবা আমার চেয়েতে বেশি এই দুনিয়া আর কেউ হয়তো জানে না তাহবুল্লাহ আলমিন মুসাকে এইভাবে শিক্ষারও একটা ব্যবস্থা করলেন তাহলে যে যতই জানুক সবার উপরে কে জানেন মোহাম রব্বুল্লা আলমিন এই জন্য সাহবায় যখন আল্লাহ নবী কোনো বিষয়ে জিজ্ঞেস করতেন এই বিষয়ে তোমরা জানো বলতেন আল্লাহ রসুল আলম কি বলতেন আল্লাহ রসুল ভালো জানেন আমরা জানি না এটা হলো আদব অনেক সময় দেখা যায় না জানা থাকলে এটা ওটা বলার চেষ্টা করে অনেকে জানা যদি থাকে কনফার্ম বিশ্বস্ত বলেন না হলে বলেন জানি না দানে বামে কারণ সময় তবে এটা জিনিস আমাদের দেখা যায় অনেক সময় আমরা জানি কিন্তু ভুল জানি এটা ওই সময় বলা উচিত যাতে করে ভুলটা সংশোধন হয়ে যায় যাই হোক এইভাবে মূর্ আলাতামের শেষ পর্যন্ত এখানেই তিহের ময়দানেই হারুন আলিসুসাল্লামের মৃত্যু ঘনিয়ে আসলেন এবং তিনি পরকালে পাড়ি দিলেন এর কিছুদিন পরে মূর্সা আলাইস্লাতামের মৃত্যুর সময় अल्लाह रब ब फेजता पाठ दिल फिर जन तर जान कबज कर चाहनें फिर के राग कर मेरे दिलेंेश अविश्वास करबुल्ला आलमीन तुम्हें एख मे फिलेस्त आल्लासे गल्ला चोक भलो कर दिलें जाओ गे मुसा के बोल कदम बाचते चाहिए गुरूर गा, गायर मध्य हाथ लाख जोगुली पसम हाथ नीचे आस बचर आरो दीर्घाय फिर से बोल ग हाथी जतगूर पसम आत बचर बढ़िया त्याग करते कारण अल्लाह छाड़ा सब्यु रहे जरा नबी रसुल्के हायतबी हायतुल बिलिल का যারা বলেনা গায়েব জানে তাদের আকিদা বাতিল কিনা তাহলে আর কেন আবার ভুলে গিয়ে আরো একদিন এক রাত হাঁটতেই থাকলেন এই কোরআনের অবশ্যই মূসা আসাতামের এই দীর্ঘ অনেক ঘটনার অনেক দিক এবং অনেক যে আলোচনা এখান থেকে আমাদের শিক্ষণীয় ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব সমস্ত আলোচনার সারাংশ থেকে আমরা কি শিখলাম এটা হল মূল জিনিস এখানে কিভাবে আমরা তাহিদ শিখলাম কিভাবে আমরা বিভিন্ন আকিদা এবং বিভিন্ন আমল এবং আখলাফ বিভিন্ন জিনিস আমাদের এখানে শিক্ষণীয় রয়েছে মুসায়ে সাতসালাম আল্লাহর কাছে শেষ পারের মতো চ্যালেঞ্জ আল্লাহ বাইতুল মাক দেশে তো প্রবেশ করতে পারলাম না তবে তার নিকটতম জায়গায় আমাকে আমার জীবনটা কবচ করো যাই হোক মুসাতলামের জীবন কবজ হয়ে গেল তিনি দুনিয়া থেকে বিদায় হলেন এবং তার কবর ওই তিহের ময়দানে আল্লাহ আলেসাতাম যখন মেয়েরাজের রাত্রিতে যাচ্ছিলেন বোরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মাগেশ তখন তিনি আল কথিবুল আহমার হাদিস যেটা আসছে যে একটা লাল টিলা পাহাড়ের ছোট টিলার ওইখানে দেখেছি মুসা এসালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে হয়ে গেল ঠিক না নামাজ পড়ছে মৃত্যুর পরের অবস্থা মরে যায় ওই জন্য ওরা ইন্তকাল বলে মৃত্যু বলে না অফাধ বলে না ইন্তকাল মানে এই দুনিয়া থেকে ওই দুনিয়া কিন্তু আসল রয়ে গেছে আমরা যখন এক জায়গা থেকে আর এক জায়গা যাই এখানে কথা বলছি ঘরে গিয়ে শুয়ে গেলাম তাই মরে গেছে কথা ঠিক না কোরআন তাদের মৃত্যুর কথা সুস্পষ্ট ভাবে সুসাব্যস্ত করেছে সেখানে আমাদের কোন সন্দেহ থাকা নেই হ্যাঁ মৃত্যুর পরে জীবন যেটা সেটা বারজাকি জীবন সেটা জীবন নিঃসন্দেহে জীবন কিন্তু সেই জীবন পার্থ করেছে আল্লাহনবী আলাইসাল্লাম কি আসমানে মুসা আলাইসাল্লামকে দেখলেন আপনি মারা যাবেন ওরাও মারা যাবে আই মা তাও কত কালাব রাসু মারা যায় বা তাকে হত্যা করা হয় তোমরা কি দিন ছেড়ে আবার মোটাদ হয়ে যাবে তাহলে নিঃসন্দেহে মৃত্যুর পরও একটা জীবন আছে সেই জীবনটা কি এই জীবনের চাইতে ভিন্ন যেটুক যেভাবে আমরা খবর পাবো জানি বিশ্বস্ত সূত্রে সেটুকু কি মানতে হবে তবে আল্লাহ ছাড়া সবাই কি আফান তো আমাদের কি বলে আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করি আগামী সপ্তাহে ইনশাল আমরা বাকি আলোচনা শেষ করব এই সমস্ত ঘটনা থেকে আমাদের জন্য আল্লাহ আল্লাহর আলমিন কি শিক্ষা দিয়েছেন সেটাই হল মূল জিনিস থেকে আল্লাহ যেন আমাদেরকে কোরআন সঠিক সঠিকভাবে বর্ণনা করার বুঝার এবং এর থেকে শিক্ষা নেওয়ার তফিক দান করেন আমিন আকুলকাউলা সফলআকালাম মহম্মদ ওয়াসবি আজমাইন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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما وحينا إليك هذا القرآن وقال سبحانه لقد كان في قصصهم عبرت لأولي الألباب الحمد لله أمرا درقو باستي بوربه মুসা আলাইহি সালাত সালামের কোরআনের যে কিস্সা বর্ণিত হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে হলেও আমরা কিছুটা আলোচনা করতে পেরেছি মুসা আলাইহি সালামের কিস্সা আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিব পিরুন মুহাম্মদুর আলাইহি সাল্লাইসাল্লাম এবং তার ওম্মতের মমিনদের জন্যে এর মাঝে অনেক কিছু শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দান করেছেন আমাদের দেশে বা আমরা মনে করি কেশরা কাহিনী শুধু গল্পের জন্যে মানুষকে হাসাবের জন্যে বা কান্নার জন্যে আল্লাহ রব্বুল্লা আরামিন সুরা ইউসুফে ইউসুফ আলাইসলাতামের ঘটনা বর্ণনা করার পরে বলছেন পণ্ডিত যারা তাদের জন্য কেসায় রয়েছে অনেক এবরাত অনেক শিক্ষণীয় অনেক কিছু বুঝার ব্যাপার রয়েছে তাহলে আমাদের দেশে দেখা যায় কেসাশুল আম্বিয়ার নামে মিথ্যা কথাবার্তা এবং এমন কিছু কথা আছে যেগুলি শরীয়ত পরিপন্থী তারপরে এগুলি পড়া হয় বলা হয় আল্লাহ রব্বুল্লাহ আরামিন সবচাইতে দীর্ঘ এবং বেশি এবং প্রায় বিশটা সুরার মধ্যে মহসা আসলাতামের কেসা বর্ণনা করেছেন বিশেষ করে সুরা কাসাস যেটা কেসারি সুরার নামিক কেসা সুরা সুয়ারার মধ্যে সুরা আরাফের মধ্যে সুরা ইউনুসের মধ্যে সুরা তোহার মধ্যে দীর্ঘ লম্বা আল্লাহ রব্বাহ আরামিন মৌসা আল ইসলাত আসসালামের কেসা বর্ণনা করেছেন আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করেছি সেভাবে আমরা এখান থেকে শিক্ষণীয় সব বর্ণনা করা সম্ভব না আজকে আমরা এটা আলোচনা শেষ করতে চাই প্রথম থেকে আমরা মৌসা আলাইসলাতামের কেসা যে আলোচনা করেছি সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে তার মধ্যে সবচাইতে বড় যেটা আমাদের শিক্ষণীয় সেটা হল আল্লাহর উপরে তাওয়াক্কল আল্লাহর প্রতি ভরসা श्वास आस्था अल्लाह रबुल आलमीन मुसा आला अलीसल्लमेल तुम्हारे दूधपान कर भय जो लगे तो एक बक्सर मध्य भाषा दाओ नील नदी मुसाईसम मा যখন দেখলেন যে না সম্ভব না হয় তো আমার ছেলেকে হত্যা করে ফেলবে তাই আল্লাহর উপরে ভরসা করে দিলেন নীলনাদের ছেড়ে আজকে আমাদের এমন যদি ঘটনা ঘটে তো কত আগে আর পিছে হবে না হবে না সত্য না মিথ্যা কি হবে না আল্লাহ রব্বুল আরামিন বলেছেন তার অদা তিনি পূর্ণ করবেন তার উপর আস্থা বিশ্বাস অগাধ তাই দিলেন সালাম যখন তিনি মিশর ছেড়ে মাদায়নের দিকে যাচ্ছেন আল্লাহর প্রতি ভরসা যখন তিনি মাদায়নে পৌঁছে গেলেন সেখানে গিয়ে আল্লাহর প্রতি ভরসা এবং আল্লাহ তার একটা ব্যবস্থা করলেন আমান। अमार्के आल्ला हासब जल्लासा कर आल्ला नीलनाथ जो जन सागरे पीछने दुश्मन सामने सागर आल्लासा आल्ला व्यवस्था करल्ला भरोसा आल्ला आस्था एट एक ममिने की घटना के बड़ एक शिक्षा नीता है দুই নম্বরে আল্লাহ জারে বাঁচান তারে কেউ মারতে পারে না আর যারে মারেন তার এই পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারে না মুসাকে মারার জন্যে ফেরাউন কত নিরপরাধ মাসুম বাচ্চাকে হত্যা করেছে এবং যেই বছরে হত্যার শেষ পর্যন্ত যখন দেখল যে এইভাবে সব ছেলে সন্তানরা কমে যাচ্ছে কাম করবে কে ফেরাউনের কিভিদের তো পরামর্শ এক বছর মারা হোক এক বছর রাখা হোক বছর মারবে সেই বছরই আল্লাহ মুসাকে এই পৃথিবীতে পাঠালেন পারতেন যে বছর মারে না সেই বছররা করতেন না আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত তার শক্তি তার মহত্ব তার ফাইসালা এই পৃথিবীর কেউ কোনোভাবে পরিবর্তন করতে পারবে না আল্লাহ যাকে বাঁচাবেন কেউ মারতে পারবে তার হাতেই জীবন ও মরণ ইমান আমাদের রাখতে হবে এই পৃথিবীতে কেউ কাউরই জীবন দিতে পারে না নিতে পারে না দেওয়া দেওয়া এবং নেওয়ার মালিককে আল্লাহ ইমান আমাদের থাকতে হবে আমরা একটুতে মৃত্যুর যদি ভয়টাই দেখানো হয় তাহলে ডানে বামে না সাল্লামকে মারবে ফেরাউন তাকে আল্লাহ শুধু বাঁচালেন না বাঁচিয়ে তার ঘরে নিয়ে গিয়ে লালু লালিত পালিত করার ব্যবস্থা করলেন এবং এমনভাবে তারই ঘরে তারই স্ত্রী আসিয়ার মাঝে মহাব্বত দিয়ে দিলেন কোনোভাবেই ফেরাউন মারার আর কোনোভাবেই কয়লা হত্যা করতে পারবে না এর দ্বারা আমরা উপকৃত হব আমরা ছেলে বানাই নেব তো আল্লাহরব্বুল্লাহ আলমিন মূসা আলহিস্লা তু আসাল্লামকে কিভাবে দুশ্মনের ঘরে লালিত পালিত করলেন এবং সেখানেও বিভিন্নভাবে ফেরাউন তাকে হত্যার চিন্তা ভাবনা করলেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত মানুষের অন্তর সমস্ত মানুষের অন্তর তার দুই আঙ্গুলের মাঝে दोस्त के दुश्मन बनाते और दुश्मन के दस्त बनाते ही एटम्र पार तेई फिर आउन एत सुन हत्या करल और घरे बार बार मन की दी भयसे थप्पड़ खेल तो भाल ना ये एक नो अल्लाह रबुल आलमीन की भाव बांचे दिले मुसा आल सलासल्लम के এবং যখন তাকে হত্যার ফয়সেলা হয়ে গেল ওই ফেরাউনেরই একেবারে নিকটের লোকজন লোক এসে খবর দিলেন ফাইসলা হয়ে গেছে আপনারে পাইলেই মারবে তাড়াতাড়ি ছাড়েন মিশর ওইখান থেকে তিনি বের হয়ে গেলেন একা কি একটা মানুষ রাত্রে যাচ্ছে ফেরাওন এত বড় তার শক্তি ক্ষমতা তার সৈন্য मोशा की तय घूर धरते आल्ला रब आम जाके बा मारते है जहा हायत महतर मालिक के अल्लाह पृथ्वी अने केवन नहीं बोले हमकी धुमकी दी ममिनार मृत्यु अल्लाह छाड़ा ही हाथी नहीं হায়াত মহতের মালিক একমাত্র তিনি এই আকিদা বিশ্বাস ইমান আমাদের মজবুত করে রাখতে হবে এরপরে আমরা যেটা এখান থেকে শিক্ষা পাই যে মুসা সালাম একদিক থেকে একই বাড়িতে সবচেয়ে বড় কাফের ওইখানেই আবার সবচেয়ে বড় ইমানদার এটা কিভাবে করতে পারেন আল্লাহ রব করতে পারেন ফেরাউন যেখানে সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় দুশ্মন সেই ঘরেই তারই স্ত্রী আসিয়া হলেন সেই মুসারি সবচেয়ে বড় বন্ধু এবং ইমানদার এবং ফেরাউনের ভয়ে মানুষ কত মানুষকে সে কাফের বানিয়েছে কত মানুষকে সে মূর্তি পূজা করিয়েছে কিন্তু তারই ঘরে এক আল্লাহর এবাদত কেরি এটা আল্লাহ রব আলিন যাকে চান তাকে ইমান দেন যাকে চান তাকে কুফুরি দেন এই আমাদের ইমান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কুফুরি থেকে পানা চাইতে হবে আল্লাহর নবী আলি সালাতাম কুফুরি থেকে আল্লাহর কাছে পানা চাইতে আল্লাহমিনা আও দেখুন কুফুরি ও ফুরি আল্লাহ কুফুরি থেকে কি পানা চাই ইমান চাই ইমানের ভালোবাসা চাই এই জন্য ফেরাউনের বাড়িতে যেমন আসিয়া ইমান এনেছিলেন ওইখানেই তার যে যুবকদের মধ্যে তার পরিবারের মধ্যেও কিছু মানুষ ইসলাম ঘরে ইমান এনেছিল এবং তার যে রাজ কি বলে ওটাকে ভাণ্ডার সে পাহারাদার ছিল সে এবং তার স্ত্রীরই মানিয়েছিল যেই মহিলা ফেরাউনের স্ত্রীর চুল আচড়াত পরিপাটি করত বিউটি পার্লার কাজ করত সে সেওই মানিয়েছিল তাহলে এত চাপের মুখেও আল্লাহ রব্বুল্লা আলামিন ইমানের যখন নূর কাউরি অন্তরে ঝলক দিয়ে দেন তখন এই পৃথিবীর কেউ তাকে কি করতে পারে না বাধা দিতে পারে না পারে এই ফেরাউন পারে নাই আবু জাহাল আবু লাহ পেরেছিল সময়া কাটকাতে পেরেছিল ইমান থেকে বিরত রাখতে পারছিল আম্মারকে আমারকে খাবকে খোবাইবকে বেলালকে হত্যা করেছে মেরেছে তাই তো যখন ফেরাউনের জাদুঘররা জাদু করে জিতে যাবে এবং তার বদলা এবং জাদুঘরের খুব নিকটতম হয়ে যাবে যখন হেরে গেল আল্লাহ রব্বুল আলমিন ইমানের ঝলক যখন নূর যখন তাদের অন্তরে দিয়ে দিলেন সকালবেলার ফেরাউনের পক্ষে যারা জাদু নিয়ে লড়তেছে কিছুক্ষণের মধ্যেই তারা মূষার পক্ষ হয়ে তারা ইমান এত মজবুত করে নিল যে ফেরাউন তুমি হাত কাটো পা কাটো ফাঁসি দাও যা ইচ্ছা তাই করো দুনিয়া তো শেষ করতে পারবে আখেরাত তো নষ্ট করতে পারবে না বরং তোমার মাধ্যমে আমাদের আখেরাত আরও সহজ হয়ে যাবে এইভাবে ইমান এবং কুফুরের লড়াই সব যুগে সবসময় হয়েছে কিন্তু ইমানের যখন ইমান মানুষের অন্তরে বাধা বাধে স্থান নিয়ে নাই কুফরের কোনো শক্তি তাকে বিরুদ্ধ রাখতে পারে না বাধা রাখ দিতে পারে না তাকে কোনোভাবেই মাথা নত করতে পারে না বরং সে তারা একাল্লার কাছে ছাড়া অন্য পৃথিবীর কোনো মহাশক্তির কাছে তারা কি করে না মাথানত করে না জালিমরা কাফেররা বেদিন বে তাদের সংসদ তাদের রাজত্ব তাদের বড়ত্ব তাদের প্রভুত্ব খোদাই টিকে রাখার জন্যে নিরপরাধ মানুষের রক্তের হোলি খেলে এটা প্রতিযোগের কি একটা নিয়ম ফেরাউন তার মসনদ তার রাজত্ব টিকে রাখার জন্যে নিরপরাধ শিশুদেরকে হত্যার হুকুম জারি করল আর এইভাবেই পৃথিবীতে আজও যারা বাতিল এরা নিজেদের তখ্ত রাজত্বকে টিকে রাখার জন্য, যারা আল্লাহর বান্দা যারা নিকার পরেশগার মোত্তাকি ইমানদার নামাজি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা কোরআন পড়ে হাদিস পড়ে মসজিদে যায় এদেরকে নিরাপরাধ মানুষকে হত্যার হুকুম জারি করতে এদের কী লাগে না অন্তরে কোনো প্রকার ভয় ভীতি কোনো প্রকার মায়া মমতা এদের থাকে না এই নিষ্ঠুর এই ধরনের ফেরাউনের ফেরাউনরা सब जुगे ये तेरे कार्यकांड घटे थके मूसा आसातम एवं फेराउन घटना जानते पाली। आज देखें पृथ्वी फिलिस्तने देखें कि हम इराके देखें काश्मीर की देखें फिलिपिने की हेन सारा पृथ्वी की मुस्लिम की अमुसलिम पृथ्वी आज যারা শয়তানের তিন লোভনীয় টোপ এই তিনটা লোভনীয় টোপ দিয়ে মানুষকে জাহান নামের শিকারী বানায় একটা হলো কি অর্থের লোভ অর্থের জন্য এই পৃথিবীতে মানুষ কিনা করছে বলেন তো হ্যাঁ হালাল হারাম খুন খারাপি অন্যায় অবিচার দুই নম্বরই স্মাগলারি হ্যাঁ দুই নম্বরে হলো কুর্সি, পদ রাজত্বের বড়ত্বের মোহ এই দিয়ে শৈতান সারা পৃথিবীতে করমার কত মানুষকে জাহান্নামী বানাচ্ছে দেখতেই পাচ্ছেন চোখ খুল্লি আর তিন নম্বর হল কি নারী নারীর মোহ নারী অর্থ এবং গদি এই তিনটা হল শৈতানের মানুষকে জাহান্নামের সদস্য বানাবের সবচেয়েতে বড় লোভনীয় টপ। এছাড়াও ছোট ছোট টোপ আছে মুসা আলাইস্লাত আসসালাম লালিত পালিত হলেন বড় আরাম আসে এইভাবেই যদি আল্লাহ রব্বুল আরামিন তাকে নব্বাতুরসালাতের দায়িত্ব দেন তাহলে একে বহন করা বড় কঠিন কারণ এত আরামায়ুষের মানুষ এই নব এসালাতের দাওয়াত যাদেরই কাছে এসেছে এই পৃথিবীর বুকে সে যুগে তিনি তত বেশি বিপদগ্রস্ত এবং আল্লাহর পরীক্ষায় পতিত হয়েছেন এটা আল্লাহরের নিয়ম কাজে এত আরামায়ুষের মানুষ হঠাৎ করে পরীক্ষায় পড়লে অধৈর্য হয়ে যেতে পারে ঠিক না তাই আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই আরামাই থেকে বের করে তাকে এই পৃথিবীর ক্ষুধার জ্বালা পানির কষ্ট হ্যাঁ থাকার কষ্ট বিভিন্নভাবে তাকে প্রস্তুতি গ্রহণ করার জন্যে কারণ দাওয়াত করতে গেলে তাবলি করতে গেলে বিভিন্ন ধরনের আপদ বিপদ আসবে তখন প্রশিক্ষণ প্রাপ্ত না হলে তার জন্যে কি কঠিন হয়ে যাবে তাই আল্লাহ রব্বল আরামিন মুসা আলসাহাতামকে এবার মেশর থেকে বের করতে চাইলেন এবং এইখানে থাকলে ভবিষ্যতে তার প্রস্তুতি যেমন একটা ব্যাপার আছে দ্বিতীয়ত নিরাপত্তারও একটা কি ব্যাপার রয়েছে কারণ মুসা আলাহ সাহাতাম তার চলাফেরা ফিরাউনের ছেলে হয়ে বড় হলেও ফিরাউন এবং তার চলাফেরার মধ্যে আসমান জমিন পার্থক্য ফিরাউন হল জল অন্যায় অবিচার উদ্ধত্তক অহংকার আর মুসা আসলাতাম যেহেতু তিনি ভবিষ্যৎ নবী হবেন উল উল আজম হবেন তার চলাপিলা ভিন্ন এবং ফেরাউনের সমস্ত কার্যক্রম পছন্দ করে না করেন না এবং যার ফলে আমরা বলেছিলাম কেউ কেউ বলেছেন যে আসিয়া রাজি আল্লাহ নোয়ারদ আন মুসাকে বলেছিলেন বাবা মিশর ছেড়ে তুমি বাইরে কোথাও চলে যাও এই ফেরাউনের চোখে সামনে সবসময় ঘোরাফেরা করলে ওর সময় ওই একটা ভয় নাড়া দিয়ে উঠে তোমার বিরুদ্ধে তার ষড়যন্ত্র আঁটতে শুরু করে তুমি একটু দূরে কোথাও চলে যাও আর এই যখন তিনি ঠিক দুপুর বেলা মিশরে ঢুকছেন তখন দেখলেন কি একটা মিশরি আর একটা ইসরায়েলি কিমতি আর ইসরায়েলি ঝগড়া লাগছে মুসায়েসাল্লাম এর কাছে সহযোগিতা সাহায্য চাইল ইসরায়েলি তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন এবং এটাই হলো কি নিয়ম মাজলুমকে সাহায্য করা মাজলুম যদি সাহায্য চায় আপনার গায়ে শক্তি থাকে আপনার বুদ্ধি বিবেক থাকে বা কোনো সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে সাহায্য করা আল্লাহ নবী আলিসাল্লাম বলেন অনসুর আখাকা জালিমান তোমার ভাই জালিম হোক আর মাজলুম হোক সাহায্য করো মাজলুম যদি হয় সাহায্য করো सहबाइकर मजलुम हम तो निर्तित दाड़ीमें आल्लाबी बुलूम थी करो वीरत रात रेखे कि कर सहा कर प्रत्येकता पापे प्राचित्व आखिर सबा भोग करते पापे दुनिया भोग करते हैं आखिरत जमा एक नाफार मानी बाबा मार जो क्यों संगे असद व्यवहार कर तरह घर आल्लाम सन्तान देवें ओ भावा चे बिसमेंट दे जालिम जदि जुलूम कर दुनियाल्लाह रब्बुल आलम और चे बता कर मजलुम बना बोझा कथा मुसाइसम मजलुम के सहजिता कर जालम के सहोजिता कर जेता करूसाइसल्लम रिष्टपुष्ट मानुष शक्तिशाली छबी रसुलव शक्तिशाली একটা বক্সিন লাগাতেই শেষ। এই কেন মারো কেন জুলুম করো আর মিশরিয়ানরা ইসরাইলদের উপরে সেইদের উপরে মানে ওই লোকটাকে বলতেছিল কিছু কাট খড়ি ছিল বলে মাথায় নাও ফেরাউনের বাবুরচিখানার জন্যে তুই কয় কেন নেব কি দিবা বাড়িটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল এই মুহূর্তে ফেরাউনের তাহলে কাজের মানুষ দরবারের মানুষ ওরে এক ঘুষি লাগাতেই মরে শেষ তাহলে এখানে সাহায্য করার ব্যাপারটা আমরা আমাদের শিক্ষণীয় যে যদি কোনো মাজলুম হয় বা জালেম হয় জালেমকে জুলুম থেকে বিরত রাখা এবং মাজলুমকে জালেমের বিপক্ষে সহযোগিতা করা এটা আমাদের কি এখান থেকে বড় এক শিক্ষণীয় এছাড়া মুসায়েস্লা যখন একটা ঘটনা ঘটেই গেল ভুলক্রমে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আমাদের জন্য শিক্ষণীয় যদি আমাদের অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কোন ভুল হয়ে যায় কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইত এবার আল্লাহ রব্বিন মুসা আসল্লাত্তালামকে ক্ষমা করে দিলেন মুসা ভয়ে ভয়ে আছেন পরের দিন রাস্তা দিয়ে আবার যাচ্ছেন কোথাও কোনো খবর তবর হচ্ছে না কি মৃত্যুর খবরটা কি ফাঁস হয়ে যাচ্ছে কি না। যখন মরে গেছে তখন ওই বালি টালি ট্রেনে মাটির মধ্যে ঢেকে দিয়েছে দুইজনে কেউ জানে না খবর কারণ তখন কেউ রাস্তাঘাটে ছিল না কে বা কারা মেরেছে কেউ জানে না কোনো খবর নেই মুসা আসলা সাল্লাম একটা অন্যায় হয়ে গেলে ভিতরে ভয় কাজ করে ঠিক না তাই মুসা আলাইসাল্লাহ সাল্লাম ভয়ে ভয়ে एक मान खबर क्यों किसना क्या समस्या आ गकाल लोकता आशर झगड़ा लगे तो मुसाइसम के देखे आई मु नाम सहजता करा के मारते बेतरी मू साम तरह चिल्लाचिली देखे तुम्हें बड़ो व्यक तुम बड़ो नादान तुम्हार हुशबुद्धि नहीं बका दिए ओ लोकता भय पे गे बुझी आज का ही आ जीवन शेष करा तो मुस्तुआसलम जेहतु लोकता मजलुम इसराइल लोकता के किसियन मास बाधा देर जो एग्जिए तो इसराइल मन कर मार्ग दूज तो मारामार ही करते जो मुसादलम तक बका दिए एग्जी मजलुम के सहायता करारे जालेम के क्षान करार् एसराल मन कर बुझी बुझी धावा करते কয় বুঝেছি কালকে একজনকে মারছেন আজকে আমারই মারবেন না হ্যাঁ এই একটা কথা আছে যে শিক্ষিত দুশ্মনের চাইতে অশিক্ষিত বন্ধু কি ক্ষতি ডেকে নিয়ে আনছে এখন তো খবরটা ফাঁস হয়ে গেল মিসোরিয়ানটা কিভতি ওইখান থেকে ভাগ हत्या करते फेरा कन्फार्म दुश्मन अल्लाह रब्बुल आलम जाके बाचाब ইমান এনেছে গোপনে গপনে ফেরাউনের ওইখানে হয়েছে পার্লামেন্টে বিল পাস ওখানে যেখানে আল্লাহ এসে বললেন মুসা ঘটনা খারাপ এই তাড়াতাড়ি মিশু ছাড়েন যাই হোক এবার মুসা এসালাম না পানি না খাদ্য না টাকা পয়সা না কোনো বাহন না কিচ্ছু বের হয়ে গেলেন আল্লাহর উপরে তওয়াকাল করে নাম অনেক সময় মানুষের জীবনে এমন আসতে পারে আপনার ইমান রক্ষা করার জন্য জীবন রক্ষা করার জন্য আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যান প্রশ্ন আল্লাহর আমিন বোরাক পাঠাতে পারতেন না কি বলেন আপনারা ফেরস্তা পাঠাতে পারতেন না যাও মুসা আরো উড়াই নিয়ে গিয়ে মাদায়ন পৌঁছে দাও পারতেন না পারতেন না দিন কিন্তু তার যিনি সৃষ্টিকর্তা তিনি তাকে ঠিকই উনি তো মনে করছেন আমি যাচ্ছি কেবল কিন্তু উনি ঠিক জায়গা মতই পৌঁছাচ্ছেন না আপনার নিরুদ্দেশ্য হলেও উদ্দেশ্য যেখানে পৌঁছলে আপনার নিরাপত্তা হবে আল্লাহরণ ঠিক হই সেটা ভালো জানেন এইভাবে কষ্ট স্বীকার করে তাহলে বোরাক পাঠিয়ে দিলে এই যে কষ্ট খাওয়ার কষ্ট পানির কষ্ট গমের কষ্ট হাঁটার কষ্ট তাহলে তো প্রস্তুতি হবে না তৈরি হবে না প্রশিক্ষণ হবে না আল্লাহর উদ্দেশ্য নাহলে তো বোরাক দিয়ে উড়াই নিতেন বলতেন ছয় চোর ডানা কয় মিনিট লাগতো জিবিল উড়িয়ে নিতে শহরে লিপ দিয়ে নিয়ে চলে গেছেন সপ্ত আকাশে আল্লাহ দেওয়া সম্ভব ছিল না ছিল না কিন্তু না রাজ খেয়েছে বড় হয়েছে এইভাবে রেসালা নবহতের দায়িত্ব পালন করা সম্ভব না এভাবে কষ্ট স্বীকার করাতে হবে প্রশিক্ষণ বাস্তব নাম ইমানকে রক্ষা করার জন্যে ইমানকে বহন করার জন্যে ইমানই কাজ করার জন্যে আপদ বিপদ আসবে যদি প্রশিক্ষণ না থাকে তাহলে একটুতে ডানে বানে হয়ে যেতে পারে ঠিক না বেড়ি এটাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইমান আনবো আর ভাববো আমি এই দুনিয়ার সবচাইতে বড় সুখী হব আল্লাহর বান্দা আমার আর বিপদ আপদ আসবে কে नासिबलिया सब चपदग्रस्तराबिर जार जो इमान मजबूत शिक्षा नीते इमान दार जो अपनार जीवने बाला मुसीबत आसिब आसिब आप মুসা আহসলাতাম পৌঁছে গেলেন এবার মাদায়নে। মা দায়নেসালাম ছিলেন কি না এ নিয়ে কিছু কথাও আছে কেউ পক্ষে বিপক্ষে কথা আছে যাই হোক পৌঁছে গেলেন একটা গাছের নিচে বসে আছেন হাফসে গেছেন তৃষ্ণা ক্ষুধা কুথায় দেখে একটা গাছের নিচে বসে একটা কুয়ার মধ্যে আপনারা যে ঘটনা আমরা বর্ণনা করেছি সবাই ও রাখালরা ছাগলকে পানি পান করাচ্ছে দুইটা মেয়ে মানুষ ওদের ছাগলগুলিকে ঘিরে ঘিরে রাখতেছে আরে ব্যাপারটা কি এরপরে যখন রাখালগুলি চলে গেল তোরা আবার করল কি খেয়াল করেন সহ আল সালাতাম একজন নবী তারা দুই মেয়ে ছাগল চড়াই আজ আমাদের ছেলে মেয়েরা কাজ করতে চায় না কাজ করা কোনো অপমানের জিনিস না বসে বেকার হলো কি বেকারত্ব হলো সবচেয়ে বড় অভিশাপ सबचे बड़ अभिसम सब चे बज्जार बेपार कार नहीं मैंने तुम्हें तुम्हें एक बोलो तुम्हें सब चाहे बेकार तुम्हें निरर्थक तुम्हें सब ची बड़ झामेला तुम्हें सब चे बड़ मानुषे बोझलमे दू मे छागल चढ़ान हाल और हालबाई ते लज्जा करी अनेक बड़ लोकर ऐसे मेरे পড়া করে চাকরি পেতে হবে না হলে ঘুরে ঘুরে খাও এক ভাই বিদেশ যাও পাঠা টাকা পাঠাও ওদিকে ঘুরে ফিরে টাকা নষ্ট করো আবার ফিরে বড় ভাই যখন বাড়িতে যাবে ভিন্ন করে দি আবার বাবার কারণ যে বিয়ে করে হে তো সৎ ছেলে মেয়ে হয়ে যায় আমাদের দেশের মূস ওরা চলে যখন গেল রাখালরা মুসা হেস্লাম ভাবলেন ব্যাপারটা কি মেয়ে দুটা এরকম করতেছে বললেন কি ব্যাপার তোমাদের কয় এই যে রাখালরা পানি পান করে পুরুষ মানুষ আমরা মেয়ে মানুষ কিভাবে তাদের সঙ্গে ওখানে আমরা যাব ছাগলে গেলে তো ঘিরতে পানি খাওয়া তোদের সঙ্গে কি হবে মেলামেশা হবে না হবে না পর্দার ব্যাপার আছে না আবার মেলামেশা চলবে না মুসাশ্লাম ভাবলেন আরে দুইটা মেয়ে মানুষ এবং বললেন আমাদের বাবা বুড়ো মানুষ উনি পানি উঠাবেন বা ছাগল চড়াবেন সম্ভব না আমাদের বাড়িতেও নাই কাজে আমাদেরই এটি কাজ মুসায়াতাম আট দিনের না খাওয়া না পান করা না ঘুম পাড়া মানুষ খুবই ক্লান্ত শ্রান্ত এই মুহূর্তেও সহযোগিতার করার হাত বাড়িয়ে দিলেন দাও রাখালরা চিন্তা করেন কোনো বর্ণ এমন আছে যে বন্ধ করে দিতে চলে গেছে তো বন্ধ করে গেলে দুইজন মেয়ে একে উঠানো কঠিন কিনা মুহামিল্লা সরাই দিয়ে পানি উঠায় দিয়ে পান করাই দিলেন নিজেও পানি পান করলেন দুইটা মেয়ে তাদের ছাগল টাগল নিয়ে বাড়িতে হাজির মুসাহাতাম গাছে নিচে বসে এবার দুয়া বলছেন আল্লাহ তোমার যে কল্যাণ মঙ্গল তুমি পাঠাও इटारे बड़ मुखापेक्षी देखें बल्ला तुम्हार कल्याण मंगल हमारे दाओ हम तो चाह तुम कल्याण मंगल जाओ से मुखापेक्षी देखें दुआर मध्य आदब्लाट तुम मंगल कल्याण खावा पानर बड़ मोहतज या जल्लाह दाओ क्या दाओ ना हम तो आठ दिन खाई नहीं हलो ओ हलो আল্লাহর বিরুদ্ধে আরো নালিশ করি ইউরোপ গেলাম না সৌদি আরব গেলাম হাজ করলাম উমরা করলাম তব আমার নাই দায় রাখলাম নামাজ পড়লাম আমার নাই না এ ধরনের কথাবার্তা ইমানই কথাবার্তা না বাইতে গিয়ে দুই বললেন বাবা একটা যুবক মানুষ এই ঘটনা লোকটা বেশ আমান गाय शक्त नीता लोकता के लिए अब्बा के डे पानी पानी करमिक जीवन भाई बुझे एक बस्ता हल मुसा आल्लाम क्यों अल्लाहबाला सालाम के তার কমের জন্য মানুনেছেন আল্লাহ কেন এই দুনিয়ার জিন্দগির নিয়ম সবার জন্য একই মলবী সাহেব খালি দাওয়াত খেয়ে আর আপনারা আগ রিক্সা পাইবেন আর ওর দাওয়াত খাওয়াবেন নিয়ম না সবার জন্য। খালারুজির জন্য যার যেটা উপযুক্ত করতে হবে মুসা আসলাতাম এবার রাস্তা দেখাবেন মেয়েটা তো রাস্তার পরপ্রদর্শী কেনা সামনে সামনে কয় না তুমি পিছনে যাও মেয়ে মানুষের পিছনে পিছনে যাওয়া ঠিক না পুরুষ মানুষ তাহলে ওইখানে মেয়েরা ছেলেদের সঙ্গে মেলামেশা বা তাদের আশেপাশে যাচ্ছেন না মুসা আসলাতাম एक तुदू प्रश्न करश्न नहीं पानी पानी चुपचप कथाय बाड़ी की करो कैन कैन तुम कई बन अमक तमक की बस कथा नहीं मेटा बलना के बाबा डेके से मशाओ को कथा ना उन्नी जिज्ञेस करवस्था की आजकल तो मे एक हम दसता এবার গেলেন ওইখানে গিয়ে ঘটনা খুলে বললেন সেখানে সোয়েব আলিস্লাম তাকে সান্ত্বনা দিলেন ভয় পড়ার কিছু নেই নাজার পেয়ে গেছ ভয় পড়ার কিছু নেই ওর রাজ্য আলাদা আমাদের রাজ্য আলাদা ওর রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে কোন ফ্যাস ওর হুকম আকাম চলবে না যাই হোক এখানে সান্ত্বনা দেওয়া আমরা এখানে যেটা পাচ্ছি যে মুসা আলহিসাম এই কঠিন মুহূর্তে ও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আজ কিন্তু আমরা শারীরিকভাবে অর্থনৈতিকভাবে চিন্তাভাবনা দিয়ে পরামর্শ দিয়ে সহজ সহযোগিতার ব্যাপারে আমরা অনেক বখিল। শিখতে হবে যে না অনেক সময় আমার বিপদ নিয়ে আমি শুধু চিন্তা চিন্তাভাবনা করি আরেকজনের বিপদ তবে আপনার বিপদ অন্যের বিপদ সহযোগ করেন তাহলে আপনার বিপদ ছেড়ে যাবে আল্লাহ ফি আউনি আঁকে যে ব্যক্তি কোনো ভাইয়ের সহযোগিতায় থাকে মহান নব্বুল আল আমিন ততক্ষণ তার সহযোগিতায় থাকেন ज के सहाजार बेपाइट में सहाय कर विपद करें आल्ला हलोनाव आज मिलाम आज समाज के ध्वस कर जेना कतार दुर्नम कत मे मानुष्ले मानुष वंशर नामे काली मेखे कत कि मे मानुष के तार लज्जा नष्ट कर आज एर आगे अपन चार मिलियन छह सैटेलैट नेट मेट मीडिया शुद्म जेना व्यविचार और अबाध मिलामेशारे क्या कर गंती तो आगंती कत आने आज ऐसे मेयरे बलगह े मुसाइसम पहुंचे गलत एक, एक जन मेल बाबा भावलोकत मनाई क्यों नाई विपदग्रस्त मना हमे जदि कह मानव रेखे दी রেখে দেন তো ভালোই হয় এখানে একটা কথা মনে রাখতে হবে মূল আলিস দুইজন মেয়ে তার বকরি চড়ায় ছাগল চড়ায় কাজ করে একটা চাকর রাখতে পারতেন না পারতেন না কিন্তু আমানতের ব্যাপারটা আজ অনেক সময় ঘরের মধ্যে মাস্টার অমুক তমক এই সেই আমরা রেখে দিই কিন্তু আমানতের ব্যাপারটা খেয়াল করি না যার ফলে খেয়ানতের কি বিশাল এক কঠিন ঘটনা ঘটে যায় ঘটছে না ঘটছে না একজন পুরুষ মানুষকে ডাকতেছেন লজ্জা করে চলতেছেন পিছনে পিছনে পর্দা করে এবং বাবাকে বলছেন এ লোকটা বড় আমান এবং শক্তিশালী বলেন কিভাবে বুঝলা বাবা একাই একাই পাথরটা সরাই দিলেন আর আমাদের দিকে চেয়েও দেখেন না আর কোন প্রকার আমরা দুইটা মেয়ে ওখানে কিছু করতে চাইলে তো করতে পারত আর এটাই হলো একজন মমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ ইমান এবং শক্তি এই শক্তিটা কি একই আমানতদার এবং শক্তি এই শক্তিটা শারীরিক এবং ইমানিক এই জন্য আল্লাহ নবী আলাই বলছেন শারীরিক ভাবে মানসিক ভাবে কাজের দায়িত্ব পালনের ব্যাপারে ছোটখাটো অনেক সময় কিছু লোক কাজে না আমি পারবো না আমার তো অসম্ভব না সোয়েব আলাইসলাত সালাম বললেন যে আমার একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই দেখো কোনটা তোমার পছন্দ হয় নাম এটা শিক্ষণীয় যে কোনো একজন যদি যোগ্য আমানতদার এবং ইমান কি বলে শক্তিশালী মানুষ ভালো মানুষ হয় সৎ মানুষ হয় তাকে নিজের মেয়ের নিজের বোনের নিজের এদের প্রস্তাব দেওয়া যাই গেছে आज खोल मेला दुनिया सबकिछ चलते निजे गए बोल मे अपनारेलर संग ऐले मे तुम विवाई बन के, के। खूब समाज आज कठिन बेपार्लज्ज निजे मेजे प्रस्ताव नहीं आए आलम মুসা আলসালুস্লামের সঙ্গে একটা মেয়ে বিয়ে দিয়ে দিলেন এবং বললেন এর মোহরানার স্বরূপ তোমাকে আট বছর আমার এই ছাগল চরাতে হবে আর যদি আরো দুই বছর দশ পুরো যাও পূরণ করে দাও তারও ভালো মুসা আলসালাতাম মেনে নিলেন এবং বললেন ঠিক আছে যেটাই আমি পারি সেটাই করব আমার উপর কাজ বেশি চাপাই দেন না এবং এরপরে আল্লাহকে আমি সাক্ষী রাখছি আল্লাহর পর ভরসা করে এই কাজের দায়িত্ব আমি নিলাম আল্লাহ হট পর এখানেও আল্লাহর প্রতি ভরসা কোনো কাজ করবেন নিজের যোগ্যতাই না আল্লাহর প্রতি ভরসা করে আপনার যোগ্যতা তারপরে মুসায়ে সালসাল্লাম দায়িত্ব নিয়ে নিলেন খেল করেন আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ আব্বাস থেকে যে বর্ণা পাওয়া যায় যে তিনি দশ বছরেই পূর্ণ করেছিলেন তাহলে আট বছর করলেই হতো তার তারপরে অতিরিক্ত দুই বছর করেছেন স্বেচ্ছায় ছিল তার। যারা ভালো মানুষ সবসময় কি উত্তম করার চেষ্টা করেন এটি আল্লাহ ছাগল চড়ার রাখাল বানাই দিলেন থাকারও ব্যবস্থা হল খানাপানি পেট ভাতে পেটে ভাতে বলে না পেটে ভাতে একটা চাকরি পেলেন নাম জোয়ান মানুষ তার যৌন চাহিদা পূরণের প্রয়োজন আছে সেটাও পেয়ে গেলেন আল্লাহ সব ব্যবস্থা করলেন করলেন না করলেন না না এবং যে সেই পরিবারের মেয়ে না একজন নবী উচ্চ মানের তাহলে আপনি চয়েস করার ব্যাপারে ছাগলের ছাগল ছাগল চড়াতো মেয়েটা এর আমি বিয়ে করুম আমি ফেরাউনের পোলা হয়ে বড় হয়েছি না এই জন্য বিয়ের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার দিতে হবে ইমানদারকে ইমানকে আল্লাহ নহী বলছেন চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে কয়টা জিনিস ধন সৌন্দর্য বংশ বুনিয়াদ আরেকটা কি দিন তোমরা দিনকে অগ্রাধিকার দাও এটাই তোমার জন্য মঙ্গল হবে আমার ফারুক রাজিয়াল আনহু দুধ বিক্রি করে বিধবার মেয়ের সঙ্গে নিজের ছেলে আসিমের বিয়ে দিয়ে দিলেন যেই উমার ফারুক খালিফাতুল মুসলিম চাইলে সেই যুগের সবচেয়ে বড় লোকের সবচেয়ে সুন্দরী মেয়ে তার ছেলের সঙ্গে বৌবানি আনতে পারতেন কিন্তু তিনি দেখলেন কি ইমানদার মেয়ে বলল মা পানি মিশাতে বলো ওমার না দেখলে তো তোমার রব আমার রব আর ওমার ফারুকের রব সে তাকে তো ফাকি দিতে পারবে না বাবলেন এই ইমানদার মেয়েটাই হল কি আমার ছেলের জন্যে বর্জনের যোগ্য আজ আমরা খোঁজ করি ডিমান্ড নিজেতে কিছু দি না মুসা সালাম দশ বছর ছাগল চড়ালেন না হিসাবে আল্লাহ আটবর এবং চয়েদ করিলেন নিলেন কি দিনদার পরেশগার সতী স্বাধীনারীকে নাম এটা আমাদের থাকা দরকার এখান থেকে বিরাট এবং একজন বাবা হয়ে ছেলে মেয়েদের প্রশিক্ষণ প্রতিপালন যে কত জরুরি এটা আমাদের জন্য কি দরকার এবং মুসা এখানে কি ছেলে হয়ে গেলেন এবং উনিও এখানে একটা আশ্রয় ছায়াতলে কি প্রশিক্ষণ এবং শিক্ষা দীক্ষা আমল আখলা সবকিছু আল্লাহ তার আন্ডারে কি তার একটা ব্যবস্থা করে দিলেন না নিজের যদি বাবা মা না থাকে একজন ওই ধরনের ভালো ভালো বাবা মা একজন ভালো মানুষ বা শ্বশুর বা শাশুড়ি বা একজন কোনো ভালো শিক্ষক তার ছায়া তলে থেকে নিজেকে কি করা প্রশিক্ষণ যাই হোক মুসা এসালাম তিনি সেখান থেকে আবার দশ বছর পরে বের হলেন আল্লাহ রব্বুল্ল তাকে নবত উল্লেসাল দিলেন কারণ প্রশিক্ষণ হয়ে গেছে এখন যত আপদ বিপদ আসুক কারণ সব ছাগল চড়িয়ে এবং আল্লাহ রব্লা আরামিন শুধু মুসা কালিমুল্লা না সমস্ত নবী রসুলকে ছাগল চড়িয়ে নিয়েছেন আল্লাহ একবার কারণ ছাগল চড়ালে বিল নরম হয় ছাগল চড়ালে শয্য ধৈর্য হয় ছাগল চড়ালে মানুষ কি হয় বিনয়ী হয় আর দাওয়াতো তবলিগের জন্যে বিনয়ী হওয়া নরম মেজাজ হওয়া এবং ছাগল চড়ালে সবুর ধৈর্য এবং অনেক সময় এক ছাগল চলাচলাতে হয়তো ক্ষুধা তৃষ্ণা বিভিন্ন ধরনের মোট কথা একটা মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা বিরাট একটা বাস্তব কাজ আল্লাহ নব্বা তো রেসাল দিয়ে দিলেন মো সাহেব বললেন আমার তো ভয় হয় বললেন না ভয় পর কিছু নেই আমি তো তোমাদের সাথে আছি আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নেই ফেরাউন জালিম? একটা হত্যাকাণ্ড ঘটেছে যে কোনো মুহুর্তে কিছু করতে পারে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কোনো সমস্যা নেই কোনো কিছু করতে করতে পারবে না দাওয়াত দিলেন আল্লাহর রবুভিয়াত উলুহিয়াতের কথা বললেন তার সঙ্গে সুন্দর করে তর্ক করে যুক্তি দিয়ে শেষ পর্যন্ত মজেজা দিয়ে কিন্তু কাফেরের কোনো মজেজা আর কোনো আয়াত আর কোনো সুন্দর কথা এর অন্তরে জাগা পায় না সে বললে এটা তো জাদু জাদুর প্রদর্শনী হল ফেরাউন এই দুনিয়ার শক্তি দিয়ে জয়ী হতে চাইল আর মশার সঙ্গে শক্তি কারোর আলার তাহলে মনে রাখতে হবে অপর আলার শক্তি যার সঙ্গে তারিখ হবে জয় হবে মোহাম্মদ সাল্লামকে আবু জাহালরা হত্যা ষড়যন্ত্র এবং ধ্বংস দুনিয়া থেকে শেষ করার সব ধরনের পরিকল্পনা নিয়েছিল নাই নাই কিন্তু জয়ী হয়েছিল কে যার সঙ্গে আল্লাহর সাহায্য মদর मन रखते होती ममिन मुसलमान के जाल्लार सहाज्य पवार उपयुक्त जो आपनी हुए तक ही सहाज्य आस पृथिवीर को महाशक्ति आपनार बरुदे जयी होते पर असम्भव क्योंकि चाहमान जी जयी हल कार मुसाइज फेराउन ইমানদারদের প্রতি কিভাবে অন্যায় অবিচার আসিয়ার প্রতি জাদুঘরদের হাত পাকেটে এবং তার মেয়ে যে চুল আছে তাকে ফুটন্ত আগুনের মধ্যে তারপরও তাদের ইমান থেকে এক মুহূর্তের জন্যে সরাতে পারে নাই এই জন্যে ইমান আমাদের সবচেয়ে বড় মহামূল্যবান জিনিস এবং ইমানদার কেমন হতে হয় এবং ইমানের জন্যে জীবন যান মাল কিভাবে দিতে হয় তার শিক্ষা এবং দুনিয়ার এই তুচ্ছ দুনিয়ার আখরাতের মোকাবেলায় কিছুই না আল্লাহ বলেছেন যদি এই দুনিয়াটা একটা মশার ডানার সপরিমাণ মূল্য হত তবে কোনো কাফের বেদিন মুশ্রিক বেইমান কাল্লা এক ধোক পানি পান করার সুযোগ দিতেন না তাহলে আমাদের এখানে इमान कि मजबूत करते हैं इमान कि परीक्षा अग्नि परीक्षा जयत होते वास्तव एक्साम उदाहरण घटना पा पाईना पूसा आर सर तुआसलम शेष पर्त बनल पार हमें মিশর ছাড়বেন পিছনে দুশ্মন সামনে সাগর আল্লাহ রব্বরান বললেন লাঠি দিয়ে ওখানে বললেন যে আমার আল্লাহর পূর্তি মনীষণের বললো হ্যাঁ এখন কি করা হবে এখন তো আমাদেরকে ধরে ফেলবে এখন তার কোন বুদ্ধি নেই বাঁচার বলেন না রব আছে আমাদের সাথে ভয় পাচ্ছ কেন আল্লাহ বলেন হ্যাঁ লাঠি দিয়ে মারো মারিন ব্যাস রাস্তা হয়ে গেল সাগরের পানিকে কেটে দিয়ে পাহাড়ের মতো দুই দিকে দাঁড় করিয়ে দিয়ে সুন্দর পাড়াপাড় রাস্তা বানিয়ে দেওয়া আজ পর্যন্ত কেউ পেরেছে নাকি পানি কাটা যায় পানিকে শ্রোত বন্ধ করা যায় মহান রব্বুল্লা আলমিন কোন ফাই এখন আমাদের বিশ্বাস করতে মহান রব্বুল্লা আলমিন এই পৃথিবীর যাকে যেভাবে যেমন যেটা যখন যা চায় তাই তিনি করতে পারেন যা চাইবেন তাই করতে পারবেন নাম আপনার এই অগাধ বিশ্বাস থাকলে আপনার জীবনের যা কিছু তার কাছে তিনি সবকিছু করতে সক্ষম তিনি কাউরি মুখাপি নেন সামাদ। এবং এই পৃথিবী কোথায় কি হচ্ছে কিভাবে কি হচ্ছে সবই তার चोखर सामने जैक पार हो ग तल्लाह रब्बुल्ला आलमीन दुश्मन थी एवं दुश्मन जे जरा मारते तरे शेष हो गो की अल्लाह रब्बुल्ला आलमीन एक भाई दुश्मन दे शेष करते आब्रा एस कबाघर भांगते তার ষাট হাজার সৈন্য আর অস্ত্র শস্ত্র সব কিছুকে ধুলিস করে দেন নাই আজও কি ইরাকে পারেন না পারেন না ফিলিস্তিনে কেন নাই আল্লাহর মদত কারণ আমরা মুখে দাবি করলেও কাজের মধ্যে ফাঁকি আল্লাহ মমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব মমিন मुनाफे क्यों ना विश्वास करते जत बड़ महािप्रस्त हन आप तत्कल डाकें अल्लाह कीश्स रखते अर्थनैतिक सामाजिक राजनैतिक जिको पारिवारिक जिको समस्या एवं ममिन से বিপদ আসলে সবুর করে তাও তার জন্য করলাম সুখ আসলে আল্লাহর সুক্রিয়া করে সেটাও তার জন্য করলাম মজাই আল্লাহরে ভুলে যাই মোনাফেক আর বিপদে আল্লাহরে কিছু কিছু ডেকে বলে আল্লাহ তুমি শোনো না এটা হলো মুনাফেক কার আলামত মোনাফেকের আলামত যাই হোক আল্লাহ রব্বুল্লা আলামিন এবার এমন একটা কাউম্বন ইসরায়েল যারা ফেরাওনের জাতাকলে নিষ্পিত হয়ে নির্যাতিত হয়ে এদের যে ফিতরাত ইসলামী চিন্তাভাবনা ইমানই চিন্তাভাবনা এবং অন্যের মানুষ মানুষের গোলামি করতে করতে এত নিচু মানে পৌঁছে গেছে এবং তাদের সঙ্গে মূর্তি পূজা এমন অন্তরের মধ্যে বসে গেছে পার হয়ে নিজের চোখে দুশ্মনকে মরতে দেখেই আল্লাহর কি হবে আল্লাহর এ করবে কি যাচ্ছে দেখে কি লোকজন মূর্তি পূজা করে আমাকে একটা মূর্তি বানাই দাও নাহ্লা কঠিন একজন শ্রীকের মহাব্বত যখন ঢুকে যায় আল্লাহ ছাড়া অন্যের মহাব্বত যখন অন্তরে বসে যায় তখন ওইখানে আল্লাহর মোহাব্বত কি বিদায় নাই আর যেখানে আল্লাহর মহাব্বত সেখানে অন্য কারই মহাব্বত থাকে না অমিনান্নাস মাইয়া কাহবিল্লা কিছু মানুষ আছে আল্লাহর মতো করে অন্যদেরকে খোদাকে অন্য খোদাকে ভালোবাসে টাকা কে পয়সাকে বিচ্চাকে ধন দৌল চাকরি বাকরি পীর বুজুগ নবী রসুল এদেরকে খোদা না বানানে আসাধ্য হবিল্লা কিন্তু যারা মমিন তারা আল্লাহকে প্রচন্ড ভালোবাসে এইখানে আর কোন ভালোবাসা জায়গা নিতে পারে না এদের প্রতি মেঘের ছায়া খাওয়া দাওয়া আল্লাহর নিয়ামতের সুক্রিয় করলে আরো বেশি বেশি দেবো লাইন কাপড় তুই না আজ শরীর যদি কুপুরি করো আল্লাহর নিয়ামতের তাল্লাহ কঠিন আজাব কয়েগুলি খেয়ে আমরা অসাদ হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন এইসব ডালমাল ফুল এগুলি সব মূসা আলী সালাতাম এবং হারুন আইসাল্লাহ সাল্লাম তাদেরকে বুঝাবের জন্যে আপ্রাণ চেষ্টা করলেন হেরায় দেওয়ার জন্যে এবং তাদের দুশ্মন থেকে বাঁচিয়েছে এই সমস্ত নিয়ামাতের কথা বারবার উল্লেখ করলেও সত্যিকারী ইমান দুর্বল হলে আল্লাহ ইমান দুর্বল হলে আল্লাহর নিয়ামাতের কথা মানুষ স্বীকার করে না এবং বায়তুল মাকদেশের তাদেরকে প্রবেশের করার জন্য বললেন কয়েদিকে যাব না আপনি আপনার রব যুদ্ধ করেন আমরা যা মোটামুনা बोझा कर लो जेहर कथा आसले बोझा जामान कार मजदूर रोडमास जेहदीरा जेहद जेहद जेहद चाय जेहद रास्ता घाटे सही अल्लाहर केयम करौहिदर पता उड़ावर उत्खात करन कर जहाद ना आज आपस्तान जहाज़ देखे इरा फिले जहाज़ देखते हैं ना सारा पृथ्वी कत जहाज कीसर जहाज से बुझते ही इमान दुरबल थक जहादे कख ही অগ্রসর হতে পারবে না আর হলেও আল্লাহর মজা আসবে না কারণ সে অন্য স্বার্থ দেশ জন্যে অর্থের জন্যে গতির জন্যে এটা ওঠার জন্যে আফগানিস্তান যুদ্ধে কিছু পোলাপান এমনও গেছে ওই কি বলে রাশিয়ান মেয়েদেরকে বিয়ে মানে কারণ করে জয়ী হতে পারলে মেয়েরা দাব বাদি হয়ে যাবে ওদেরকে जहादेशर ता कोई से। आए श्रात एक जुन नुभी, कस्थे के नहीं आसलेंत्य जन गाले सुनल जे आल्लर एर पर आल्ला के देखते चाय हटकारिता उच्च बाच्च उल्टो पाल्ट কাজ সত্যিকারে আল্লাহর নারাজ আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ রব্বুল আলম যেভাবে চাই আল্লাহর বিধান যেটা যেভাবে আছে ওইভাবেই মানতে হবে আপনার ইচ্ছা মতো সুবিধা মতো আপনার তরিকা মতো আপনার মাঝাবের মতো আপনার হুজুরের মতো আপনার দেশের মতো করে মানবেন তাহলে হবে না যেভাবে আছে ওইভাবে মানতে হবে কেউ বনিস এই ছিল চরিত্র আমাদের মধ্যেও এই চরিত্র এখন যার যার মতো সুবিধা মতো বাপদারা কি করছে কিভাবে দেখছে সহজতা মানি তো কঠিনটা মানি না পরিপূর্ণ হয়ে মানতে হবে এইভাবে আমরা মুসা একদিন বলে ফেললেন যে এই পৃথিবীতে আমার চেয়ে আমি সবচেয়ে বেশি জানি আল্লাহ রবিন মুসা ইসলাতামকে বলেন না খাজিরা সালাতামের সঙ্গে যে ঘটনা এবং শিক্ষার জন্য মূষা ব্যস্ত হয়ে পড়লেন কোথায় সেই লোক যার কাছে যে জ্ঞান আছে আমার কাছে তা নাই আমি শিখতে চাই আজ আমরা দেখা যাই দু এক পড়ে বিশেষ করে যারা সংগঠন করে যার যার সংগঠনে দু এক ঘন্টা চটি বই পড়ে জুইব জাল মিথ্যা যা আছে খানকা মানকার করোনা হাজি পড়তে রাজি না কয়ে আমার নিজের শিখার চাইতে আমাকে আরেকজনকে শিখানো আরে জাহেল তুমি তো নিজেই শিখো নাই যা শিখেছো উল্টা পাল্টা শিখেছ ভুল শিখেছাল একজন তাও রাজ যার কাছে তিনিও শিক্ষার জন্যে বললেন হকুবা দূর প যে হলেও শিখবো তাই তো সাথে সঙ্গে নিয়ে চাচা তো কি বলে बड़ भाइए नुन के साथ हटते ही चर्चार कष्ट इमाम बुखारी चले एक मास, मास। दवा शेषे गाचार पता गाचर पता खेल যার ফলে পাইখানা বক্রির নারীর মতো হয়েছে ইমাম আহমদুল হাম্বাল এমন গেছেন ফ্রিস্তিন থেকে আসার পথে কিছু নেই জুতা বিক্রি করে দিয়ে লুটি খেয়েছেন এরপরে লেবারদের সঙ্গে মাল নামাইছে উঠাইছে এরপরে পয়সা দিয়ে ওই হাটটাতে খায়া তারপর আসছে এভাবে সাহাবিদের জীবনে তাবিদের ইমামদের যুগ দেখেন তারা শিক্ষার জন্যে আর এখন দুই দেখান চোটি মোটি পড়ে বাস বড় মুফতি ফতো দাও শুরু করছে বাংলা দিয়ে তফসির পরে নিজে আবার তফসির করে ব্যাখ্যা করে ঠিক লিখেছে না বেঠিক লিখেছে কে জানে মিয়া যাচাই করে দেখিস মনে করছে আমার হজুর সবচেয়ে বড় জানে এই পৃথিবীতে এমন তফসির আছে হাজারবার পড়লেও আল্লাহ যে উদ্দেশ্য এই করার নাজির করছে সেটা বুঝবে না এক হাজার বার পড়লে একবার পড়েই মুফতি বিশ্ববিখ্যাত জ্ঞান চর্চার জন্যে মুসা তো সালাম বেরিয়ে পড়লেন আর আমি ঘরে বসি একটু কষ্ট করতে রাজি না ইসলামিক সেন্টারে আসতে রাজি না জ্ঞান শিক্ষার জন্য হয়ে যাওয়া কিছু কষ্ট করা এবং সেখানে গিয়ে উস্তাদের সঙ্গে মুসা মুজুল আজম রাসুল এবং খাজির কেউ বলেছেন আল্লাহ নেক বান্দা কেউ বলেছেন কেউ নবী বলে আখ করেছেন যাই হোক ইমাম কাশির তাকে নবী বলেই প্রাধান্য দিয়েছেন মশা উত্তম খাজিরের চেয়ে তো অনেক উত্তম তারপরও শিক্ষার জন্যে যেহেতু ওই জ্ঞানটা তার কাছে নাই তার চেয়ে একজন নিচু মানের নবী বা অলি যাই হোক তার কাছে নবী এটাই বেশি সঠিক মত তার কাছে গিয়ে কি সুন্দর করে আপনার কাছে যে জ্ঞান আছে আমাকে কি সেটা শিখাবেন। আমাকে কি সাথে নেবেন সবুর করতে হবে হ্যাঁ সবুর করব এরপরে বের হয়ে গেলেন এরপরে বারবার তিনটা কাজ করলেন নৌকা ভেঙে দিলেন বলে এটা কেন করলেন নাম কারণ তার শরীয়তে এটা নিষেধ জি আপনার জানামতে মতে যদি অন্যায় কাজ কেউ করে সাথে সাথে বাধা দেওয়া এটা আমাদের শিক্ষণীয় না এখান থেকে বলে আগে তো বলেছি ভাই সবুর করবে না কয় ঠিক আছে ভুল এইভাবে একে একে তিনটে কাজ করলেন শেষে গিয়ে তিনি বলেন কেন আমি করেছি এটা আল্লাহ পর দত্তা আমার নিজের করার কিছু নেই এবং ছোট একটা ক্ষতি করে বড় ক্ষতি থেকে বাঁচা যায় এটাও শিখতে পারি একটা তকটা ভেঙে দিয়ে কিন্তু পুরা নৌকাটা যেই নিয়ে নিবে জালেম বাচ্চা ছোট বাচ্চারা হত্যা করে দিলেন কারণ তার কারণে বাবা মানুষ কাফের হয়ে যাবে এবং পরোপকারী একজনের ওয়াল পড়ে যাচ্ছে খাওয়া দাওয়া কিছু ছিল না খে তারপরে বলে চলো মুসাভাই ওয়ালটা ঠিক করে দিই আপনাকে নিজের স্বার্থ দেখলে হবে না আরেকজন স্বার্থ এবং দুইজন এতিম সন্তানের এই গচ্ছিত সম্পদকে রক্ষা করার জন্যে মহানবুল আরামিন দুইজন তাদের ওয়ালটাকে ঠিক করে দিলেন ওখান আবু আলি এবং আপনি যদি এর চেয়ে তার কিছু বড় দেওয়ার নেই কিছু দেওয়ার চেষ্টা করবেন না পারেন না কমপক্ষে নিজে সৎ হয়ে যান বাবা বাস আল্লাহ তাকে দিবেন এবং আগে আপনাদের বলেছিলাম যে আমি একজন আমাদের এলাকার লোককে জানি অত্যন্ত গরিব দুঃখী মানুষ যার বেড়া দেওয়ার বাঁশ নেই মানুষের ওই কলার গাছের শুকনা পাতা দিয়ে বেড়া যায় তার আটটা সন্তান আটজনে বড় আলেম এবং তার তিনটা সন্তান মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে গেছে এবং সব সন্তানের ঘরে এখন বিল্ডিং বাড়ি কমপক্ষে একটা মাদ্রাসার প্রিন্সিপাল কিছুই ছিল না কতদিন যে না থেকেছে তার এক সন্তান আমার ডাইরে ওস্তাদ বাকিরা আমার কেউ কেউ বন্ধু মাটি কাটছে রাস্তায় পর অন্যের বাড়িতে রাখাল দিয়েছে কামলা দিয়েছে বাবা মা দিয়ে গেছেন কি বাবা মা শুধু সৎ ছিলেন এবং ওই ঘটনায় গভীর ঘটনাই গভীর ঘটনায় কি পেয়েছে আমরা কাঠোরিয়া সৎ ছিল একটা কোরাল রেখে গেছিলেন আর একটা বকনা তাও বাচুর বাছুর রেখে জঙ্গলে আল্লাহ তার ওই সন্তানকে চোদ্দপুরি বসে খাওয়ার স্বর্ণ দিয়েছিলেন কি ফাই আপনার এত জানার দরকার নেই আল্লাহ নির্দেশ মানতে হবে বুঝেন আর না বাজেন সম্মত হোক না হোক অনেক মানুষ আছে হিকমত তালাস করে উঠের গোস্তুখে কেন উজু হয় मुक्ता तमुक्ता करियतर जहिर हकीकत मारिफत क्यों समस्त एवं अनेक सतान हम बाबरे पोचते थक एक भाग बाबा नामे दान নিজের খাওয়াটা ভালো চিন্তা করে না যে কালকে যে আর আপনার বাবা টাকা পয়সা দীক্ষা দেন তাও বেদাতি সিস্টেম এ করেন কবরে তো পৌঁছবে না পৌঁছবে নাকি মোল্লার পেট ভরান পকেট ভরান এটুকু নলেজ নাই কোনটা করলে যাবে আর কোনটা বাবার জন্য হবে না দু টাকা দিয়ে আবার बापरे दिए हिस चान हाँ यो टा दिल देखी प्राय लोक झगड़ा कर बाबर संगेल ओ कर बऊ के उठाई शुशुर बाड़ी अनेक बड़ ये टाइम तो निर्धारित टाइम शेष तबी आज के आलोचना शेष करते ची जो अनेक कि शिक्षण आज কিন্তু আমাদের এখানে কিছু আমরা আলোচনার মাধ্যমে আপনার কাছে ফুট ওঠা আপনারাও নিজেরা চিন্তা করবেন ভাবনা করবেন যে ঘটনা থেকে আল্লাহ রবীন্দ্র নিয়ে রেখেছে মুসা আইসালাম শেষ পর্যন্ত ওস্তাদ বলে দিলেন খাজির ওস্তাদ অনেক সময় ছোট মানুষ ওস্তাদ হতে পারে দেশের অনেক বড় হুজুর অনেক বড় হুজুর টাইটেল পাস কামেল পাস মুফতি আমাদের ইসলামিক সেন্টারে দুই মাস সঙ্গে পারে না ত্রিশ বছর ধরে দাওয়াত করে তিন মাস আমাদের ইসলামিক আপনি যেটা বললেন কি দলিল আছে আপনার এটা কারে বলে কন্দব ছেলে কয়ে আমিন আপনি আপনি কোরআন সঙ্গে উল্টা পাল্টা করেন আপনি বেআব না আমি দু ঘন্টা মানি ওইটা আদব কোনটা বেআবী কোনটা বেআ দিনের নামে জাল মিথ্যা কাহিনী বর্ণনা করে উল্টা পাল্টা করে তহিদকে সুন্দর বেদাত করে আপনি বেআব না তো বে আদবকে যে আল্লাহর সঙ্গে বেআবী করে যে রাসুলের সঙ্গে বেআবী করে এর চাইতে বড় বেআব কেউ আছে আমরা তোদেরকে অনেক বড় আদব মনে করি খানকাওয়ালাদেরকে আয়স উল্টা পাল্টাওয়ালাদেরকে সবচেয়ে বড় আদবের সবচেয়ে বড় শিষ্টাচারের হকদারকে মহান আল্লাহ এবং তার চাই সঙ্গে সবচেয়ে বড় আদব কি তার তৌহিদ বুঝা মানা এবং তৌহিদের জন্য আপনার জানমাল দেওয়া এবং শিখ বোঝা জানা এবং তাকে উৎখাত করার জন্য তাকে দুনিয়া থেকে মূলোৎপরণ করার জন্য আপনার সব কিছু সেখানে ব্যয় করা সবচেয়ে বড় আদব আল্লাহর সঙ্গে এবং আল্লাহর হুকুম হাকাম বিধান মেনে নেওয়া রাসুলের সঙ্গে সবচেয়ে বড় আদব কি তার সুন্নতকে মানা বোঝা এবং জীবনের প্রতিটি দিক ও মানা সুন্নতি জীবন গড়ি করা আমরা মনে করি সুন্নতি লেবাস সুন্নতি লেবাস মানে কি পাগড়িয়ার টুপিয়ার লম্বা জামা কোথায় পেয়েছেন সুন্নতি জামা এটা কোন বইয়ে লেখা আছে কোরআনে লেখা আছে আদিসা আছে না আপনাদের হুজুরদের কিতাবে লেখা আদব আখলা শিখতে হবে আল্লাহ আল্লাহর রবুল আলমিন মোসা সালামের কেসা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আমরা যদি একটা একটা করে শুধু যদি খাজির আসলামের ঘটনা এখানে শিক্ষণীয় জিনিস রয়েছে কমপক্ষে ঘটনা কোরআনে আছে আপনারা নিজেরাও অধ্যয়ন করেন পড়েন শিখেন এখান থেকে আমাদের জীবনের বাস্তব অনেক কিছু শিক্ষা রয়েছে আল্লাহ রব আল আমাদেরকে কোরআনের কেসা থেকে শিক্ষা নেওয়ার তভিক দান করুন আমিন कुरानी के नामे नबी रसुल्दे नाम असलमत बारे चार्ट पुरस्कार आज नीति प्रश्न হয়তো করার সময় হবে না আজকে দেরি হয়ে গেছে সালামালাইকুমাত